فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيره أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال تعالى وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مع اللَّهِ أَحَدًا وقال سبحانه وَلَا تَدْعُوا مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَذُرُّكَ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذَا مِنَ الظَّالِمِينَ وقال الرسول صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه التلمذي شمسط برشان ও য যাবতীয় গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আয়ের জন্য যিনি আমাদেরকে এই আজকের এই দিনী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আয়ালামিন আমাদেরকে এই মজলিসে সুন্দরভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুর সালিম হাজরত মোহাম্মদ রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক শতকোটি দৌরদ ও শান্তির ধারা যে মহামানবের আগমনে আজ হতে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এই বিশ্ব মাঝে যে জাহেলিয়াত যে অন্ধকার ছিল তা দূরবিত হয়ে গেছিল যে মহামানবের সাংস্পর্শে এসে একটি মূর্ঘ ও বর্বর জাতি সুন্দর সুশীতল এবং শান্তিপূর্ণ একটি সমাজের আবিষ্কার করতে পেরেছিলেন সেই মহামানবের উপর আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাহ আলহি ওসাল্লাম অতপর সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে আমাদের এখানে তা হল দোয়া শব্দের শাব্দিক অর্থ হল ডাকা বা আহ্বান করা ডাকা বা আহ্বান করা আর যদি পারিভাষিকের দিকে আমরা দেখতে যাই তাহলে রসুল করিম সাল্লাম বলছেন আমি আপনি যেই জিকির আজকারের মাধ্যমে মহান রব্বুল আলমিনকে করে থাকি সেগুলোই দোয়া যেমনটি আমি আপনি যখন নামাজ পড়তে যাব তখন তার পূর্বে অজু করব ওদু করার শুরুতেই বলব বিসমিল্লা অজুর শেষে ওজুর দোয়া পড়ব মসজিদে যাচ্ছি মসজিদের ঢোকার বা প্রবেশের দোয়া পড়ছি এমনিভাবে পেশাব পাইখানায় যাচ্ছি সেখানেও আমরা দোয়া পড়ছি এসব কিছুই দোয়া এর সমষ্টি সবকিছুকেই আমরা বলব আর দোয়া তো এই দোয়ার গুরুত্ব কি অবশ্যই এই দুয়ার গুরুত্ব রয়েছে এই ডাকার গুরুত্ব রয়েছে আমরা কাকে ডাকি আমরা মহান রব্বুল আলমিনকে ডাকি যদি এই এই ডাকার মাঝি এই আহ্বানের মাঝি অন্য কাউকে আমরা ডেকে বসি তাহলে কিন্তু সেটা সে রেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা তার কোরআন ম্যাজিদে বলছেন রাস্তা রসুলাম যে রাস্তা দিয়ে চলছে সে রাস্তার কথা বলে দেওয়া হচ্ছে যে আপনি বলে দিন এটা আমার রাস্তা আমি কি করি আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ আনা অমানিত শুধু যে আমি ডাকি তা নয় অমানিত যারা আমার অনুসারী তারাও আল্লাহর পথেই ডাকে এই পথের দিকে আহ্বান করে এবং আল্লাহ তালা পবিত্র নিশ্চয় মসজিদ সমূহ মহান রব্বুল জন্য ফালা চাদু অতএব তোমরা আহ্বান করিও না আল্লাহর সাথে অন্য কাউকে অতএব আমাদের দোয়া করতে হবে কার কাছে এমন কোন ব্যক্তিকে এমন কোন কবরের অধিবাসী কে আহ্বান করিও না যেগুলো তোমার উপকারও করতে পারে না আবার ক্ষতি করতে পারে না কিছুই করতে পারে না আজকে আমাদের দেশে বা সুন্দর ব্যবসা চলছে। এদের ব্যবসার ক্ষতি নাই বিনা পয়সার ব্যবসা এ সকল পীরদের এ সকল ওই গৌস কুতুব হয়ে যারা বসে আছে তাদেরই ব্যবসা চলছে তো আল্লাহ তালা তাদের বিরুদ্ধে এক প্রকার এই ঘোষণা মনে হচ্ছে যেন তাদের বিরুদ্ধেই হয়েছে আল্লাহ বলছেন আমরা যদি আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলাহাম আল্লাহ তালা ঘোষণা করছেন মিল্লা তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালামের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিনি তার বাতিল ছিল। তিনি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন বড় বাদ দিয়ে। কিন্তু তাদের কোনো ক্ষমতা হয়নি যে আমাদেরকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে তো আমি আমরা তার একটু ক্ষতি করি হয়েছিল কি শক্তি শক্তি হয়নি ঠিক এমনি ভাবে আমাদের দেশে বিশ্বাস আছে যে পীর বাবার বা কবরে সাহিত মাজারের যে ব্যক্তি আছেন তার যদি আমরা অবাধ্য হই তাকে যদি সম্মান না করি তার দিকে যদি ফিরে ঘুরে আসি কি করে এইভাবে গিয়ে সালাম মুসাফা করে আবার সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে রসুল করিম সাল্লিউলামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল সাল্লাহাম আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেগুলো পালন করলে আমি জানাতে যেতে পারব নামাজের কথা রোজার কথা যেগুলো আসিল সেগুলোর কথা বললেন এরপরে কি আমার আরো কিছু করতে হবে আল্লাহ রসুল সাল্লাম প্রতিবারই বলেছেন যে নামাজ পাশক ফরোজ এরপর যদি তুমি নফল নামাজ পড়ো তাহলে এটা তোমার ইচ্ছা এরপর রোজার ক্ষেত্রে একই কথা বলা তো যে কথা বলছিলাম যে ওই ব্যক্তি শেষে বলছেন আল্লাহর কসম করে বলছি যে আমি এর চাই এর চাইতে বেশিও করব না কমও করব না তো যেটা আমি বুঝাতে চেয়েছি সেটা এখন আসছে ফালাম্মা ওয়াল্লা মুদের যখন ওই ব্যক্তি পিছন ফিরে যেতে শুরু করলেন কি ফিরে পিছন ফিরে অর্থাৎ ওই ব্যক্তি রসুলের করিম সালামের কাছে হবে তো রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের দিকে পিছন ফিরে চলে যাচ্ছে বিয়াদবি হয় না আমাদের পীর বাবাদের পিছন দিকে যখন পিছন ফেরা হয় তখন বেয়াদবি হয় নাম তো এই কথাই বলছিলাম যে ওই সকল মাদারগুলিকে বা মাদারস্থ কবরের মাদারস্থ ব্যক্তিকে কি করা হচ্ছে আহ্বান করা হচ্ছে কিন্তু আল্লাহর ঘোষণা তার সম্পূর্ণ বিপরীত আল্লাহ তারা বলছেন ওয়ালাটা যদি তুমি করো এরূপ করো অর্থাৎ আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে তুমি আহ্বান করো ডাকু তাহলে কি হবে তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রসুল অন্তর্ভুক্ত হয়ে যাবে পক্ষ থেকে এমনটি হাওয়া আশা করাই যায় না এবং কল্পনাও করা যায় না তারপর তাকে মোহাম রব্লা আলহ মিন এরূপ ধমক দিচ্ছেন জেফাইন্নাকে ইদাম মিনব মিন তখন তুমি নিশ্চয় সেরে হচ্ছে সবচেয়ে বড় জুলুম তো জুলুম অর্থ হলো মহাল্লি কোনো জিনিসকে যেখানে রাখা দরকার আমি আপনি সেখানে না রেখে তার অন্য পাত্রে রাখলাম এটা হলো হলুম এটা হলো অত্যাচার ঢাকা দরকার ছিল মহান রবাহিনকে চাওয়া দরকার ছিল তার কাছে কিন্তু আমি আপনি মহানের কাছে না চেয়ে মহান রব্লা আলমিনের কাছে দোয়া না করে করলাম অন্যের কাছে এখন সে ব্যক্তি যাই হোক না কেন যদি গাইরুল্লার কাছে আমি চেয়ে থাকি সে ব্যক্তি প্রেসিডেন্ট হোক আর सबकिर अंतर्भुक्त हो, हो, हो, हो, हो। सब तो अल्लाह तला दुआ करी आल्ला जनक अर्थात गायरुल्लार चावा मुक्ति दें একটা হাদিস পেশ করেছে এখানে দোয়ার গুরুত্ব সম্পর্কে যেখানে রাসুলের করিম সাল্লাম বলেছেন এবাদত হচ্ছে কি হচ্ছে তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা দৈনন্দিন যে এবাদতগুলি করে থাকি সেগুলো দোয়ার মাধ্যমেই সম্পাদিত হয় যেমনটি আমি আপনি যদি বলছিলাম যেটা যে অজুর আগে পরে পেশাবখানায় যাচ্ছি আসছি তারপরে মসজিদে প্রবেশ করছি মসজিদের নামাজ যখন শুরু করছি আমি যখন আদায় করছি এসব কিছুই দোয়ার মাধ্যমে সম্পাদন হচ্ছে তো এখান থেকে আমরা দোয়ার গুরুত্ব বুঝতে পারি আর যেহেতু দোয়ার কথাটি মহামর্বুল আলবিন এবং তার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামও বারবার উল্লেখ করেছেন সেহেতু এই বিশ্বের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম এবং এই বিশ্ব স্রষ্টা যিনি যিনি আমার আপনার রব সারা বিশ্বের রব সেই মোহাম্মবুল আলমীন যখন এই দোয়ার কথা তার পবিত্র গ্রন্থ আল কোরআন করিম উল্লেখ করেছেন তখন অবশ্যই এই দোয়ার গুরুত্ব বেড়ে গেছে এরপর আলোচনা করব আপনাদের সামনে ফাজা ইলু দোয়ার ফজিলত তো প্রথমত কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করব ইনশালা আল্লাহ এখানে ইরশাদ করছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি তাদেরকে বলে দাও আমি তাদের সবার সাথে সাথে আল্লাহ একজন মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান এটাও কিন্তু আকিদার খেলাফ মোহান রবাহ আলমিন বলছেন বিসমিল্লাহমানুর রহিম আর রহমান আল্লাহ আরও সে আছেন আল্লাহ আল্লাহ আসুন কোথায় আর সে কিন্তু আমি আপনি যদি মনে করি আল্লাহ এখানে বললেন ফা ফাইন্নি কারিফ আমি অত্যন্ত কাছে আছি কাছে বলতে কি হ্যাঁ আমার আপনার অন্তরে যে আল্লাহ ঢুকে আছেন এমনটি নয় যারা বেদায়াতের কলবে কলবে যদি আল্লাহ থাকে তো কত আল্লাহ হয় তো জন্য বলছি যে আল্লাহ তালা তার এলেমের মাধ্যমে রয়েছেন তার শক্তির মাধ্যমে রয়েছেন আল্লাহ তালা তার দেখাশোনা পর্যবেক্ষণের মাধ্যমে রয়েছেন তিনি আমাদেরকে সেই সপ্তম আকাশে যে আড়স রয়েছে সেই আড়স থেকেই তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন কারণ আল্লাহ যে আয়াত তিনি বললেন সে আয়াত তো মিথ্যা হতে পারে না তিনি আমাদেরকে একাধিক আয়াতে বলছেন যে তিনি আছেন তো এটা যেটা এখানে বলা হলো কারিব আমি তাদের নিকটে আছি আল্লাহর শক্তির মাধ্যমে আল্লাহ আমাদের নিকটে আছেন আল্লাহর জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের নিকটে আছেন আল্লাহ শোনার মাধ্যমে আমাদের নিকটে আছেন আমি আপনি যা শুনছি যা বলছি সাথে সাথে আল্লাহ তাহলে এটা শুনে ফেলছেন বলা হচ্ছে অহুবা আলিমাত আমরা আপনার যেটা কল্পনা করছি সেই আল্লাহ যদি ইচ্ছা করেন শাস্তি দেওয়ার জন্য অথবা আমার আপনার ডাকি আমি আপনি মহান রব্বুল্লাহ আলমিনকে ভালোভাবে ডেকেছি আমার ডাকি আপনার ডাকে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়েছেন আল্লাহর কাছে এমনভাবে আমি আপনি দোয়া করেছি বা চেয়েছি সেই চাওয়াতে আল্লাহ সন্তুষ্ট আল্লা তালা আমাকে আপনাকে সেই জিনিস দিতে পারেন কিভাবে যেহেতু আল্লাহ নিকটে এদিক দিয়ে আল্লাহ নিকটে আপনাকে ঠিক এমন যদি আল্লাহর অবাধ্য হই তাহলে যেভাবে ক্ষতি করতে পারে ওইরকম আল্লাহতালা তার চেয়ে অতি দ্রুত এবং সবচেয়ে বেশি ক্ষতি করতে পারেন বেশি দিতে পারেন আমাকে আপনাকে যদিও তার অবাধ্য হই তো এটাই বলছিলাম আল্লাহ যে হে আমি জবাব দেড়া দেওয়ার দায়ী দা আনি প্রার্থনা প্রার্থনাকারী যখন প্রার্থনা করে তখন আমি তার প্রার্থনার ডাকে সাড়া দেবী অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাকে কখন সাড়া দিতে হবে আজান হচ্ছে হচ্ছে আল্লাহর ডাক এটা মানুষের মাধ্যমে আল্লাহ তালা করছেন কিন্তু হাইয়া আল্লাহ হাইয়া আলালাহ এসব আল্লাহরই ডাক আসাল তো খাই না এটা আল্লাহ বান্দার মাধ্যমে করিয়ে নিচ্ছেন কিন্তু আল্লাহর পথেরই আহ্বান আল্লাহর পথে যখন আহ্বান আসছে নামাজ আদা করার জন্য সালাত আদা করার জন্য তখন এই সালাতের পথে মসজিদের ঠিক এমনই যখন রমজান মাস আসে তখন ওই রমজান মাসে রোজা রাখতে হবে ঠিক এমনই যখন কোন হালাল বস্তু আসে তখন হালাল বস্তুটা আমাকে আপনাকে পালন করতে হবে ওই বস্তু আমাকে আপনাকে গ্রহণ করতে হবে আবার আরেক জায়গায় আসছে হারাম বস্তু আল্লাহ তালা সেখানে নিষেধ করেছেন এই বস্তু গ্রহণ করা যাবে না আল্লাহ তালা কোরআনে বলছেন আহার রেবা আল্লাহ করেন্লাহি বলি তারা যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহ তালা যেটা বলেছেন সেটা মানা এবং যেটা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা এটাই হচ্ছে ফালিয়াস্তাজি বলি ডাকে কি করা সাড়া দেওয়া আপনি সাড়া দেই তাহলে আল্লাহ পুরস্কার দিচ্ছেন আমাকে কি আল্লাহ তাহলে তারা সঠিক পথ পাবে তাহলে এটা হলো প্রথম পদিলোক যে আমি আপনি যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তালা আমার আপনার ডাকে সাড়া দিবেন আমার আপনার বিপদে আপদে আল্লাহকে যদি স্মরণ করি তাহলে আল্লাহকে আমরা প্রভু হিসাবে না সাহায্যকারী সহযোগিতা আল্লাহ বলছেন রবাল রব্বকুম তোমাদের প্রভু বলছেন উদৌনী তোমরা আমাকে ডাকো আস্তা জিবলাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব আরেক জায়গায় বলা হচ্ছে উদ্বা কুম তো খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ও তোমরা হুববান করো রব্বাকুম তোমাদের প্রভু কে তাদররুআন বিনায় ও নম্রতার সাথে যদি অহংকার করে আল্লাহকে ডাকিয়ে হবে অহংকার আল্লাহর জন্য শোভা পায় মানুষের জন্য অহংকার শোভা পায় না অতএব আল্লাহকে যখন ডাকব তখন আমি আল্লাহর কাছে নিচু তখন আমি আল্লাহর কাছে নিচু যে ব্যক্তি প্রার্থনা করে চাই কারো কাছে সে ব্যক্তি নিচুই থাকে তো যেহেতু মহান রবাহিনের কাছে আমরা আমি দোয়া করব তখন তাজার বিনয় নম্রতা সহকারে চাইতে হবে এবং গোপনে চাইতে হবে মোহাদিন আর যারা দোয়া করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে রসুলের করিম না অথবা অথবা পারে আমি আপনার বা আপনার যে সমস্যা রয়েছে গুনায় পচিত হয়ে গেছে আমি আপনি সমস্যায় পড়ে গেছি এই সমস্যা যদি মহান রব্বুল্লাহ আলমিনের কাছে তদারুম খুফিয়া শেষ করি তাহলে আমি আপনি মহন আলমীর পক্ষ থেকে ইস্তেজা বা প্রার্থনার ডাকে সাড়া দেওয়ার একটা সুসংবাদ পাব আর যদি তানা হয় বরং আমাদের দেশে বিভিন্ন রকম জেকের আজকার যেভাবে চালু আছে হ্যাঁ কলব থেকে অথবা বাম কলব থেকে অথবা এই মুড়ি ঘুরাইয়া ইত্যাদিভাবে যে জিকের আছে বা হু হা ইত্যাদি ভাবে যেগুলো করা হয় এভাবে যদি করি তাহলে একটা আমি আপনি সীমালীদের অন্তর্ভুক্ত হবো আর আল্লাহ তাদের সম্পর্কে কি বললেন আর আমার আপনার দরকার কার ভালোবাসা আল্লাহ ভালোবাসা দরকার আর মহতাদিন এরকম চিল্লা চিল্লি জিক করে সারা রাত করার পরে দেখা গেল আমার আপনার উপর আল্লাহ তাল্লা হলেন তাহলে এই চিল্লা চিল্লির কোন লাভ হলো মোহন রাবুল্লা আলমিনকে ডাকতে বলেছেন সেভাবে আল্লাহকে ডাকি সেভাবে আল্লাহকে আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন তারপর বলা হচ্ছে একটা হচ্ছে ভয়ের সাথে এমন হতে পারে যে আমি আপনি হয়তো গুনা করে ফেলেছি এই গুণা করার পরে আল্লাহকে আমরা ভয় করছি যে আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিতে পারেন আল্লাহর শাস্তির ভয় এবং আবার আশা করছি যে আল্লাহ তো রহমান ও রাহিম আল্লাহ তো গফর ও গফার আল্লাহ তো হালিম অতএব আল্লাহ কি করতে পারেন আমাকে ক্ষমা করতেও পারেন আল্লাহ আমার উপর দয়াও করতে পারেন এই একটা ছিল একদিকে ভয় তার শাস্তি ভয় করতে হবে নিরাশ নয় বরং তোমা আপনার আগ্রহ থাকতে হবে লোভ থাকতে হবে লালসা থাকতে হবে যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর অপর দিকে যখন আমার আপনার দ্বারা কোন গুণা হয়ে যাবে অথবা গুনাতে পড়ে যাওয়ার যে একটা ভয় এই ভয়ও থাকতে হবে তারপর বলা হচ্ছে মোহাম রবুল্লাহ আলমিন বিভিন্ন আয়াতি দিয়েছেন এরপর দুয়ার ফদিলত সুনই আবাহা রসুল করিম সাল্লাহ আলহিাসমের সুন্নাথ থেকে পেশ করছি তিনি বলছেন বলেছেন আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত জিনিস হলো কি দোয়া আল্লাহর কাছে আমি আপনি প্রার্থনা করব কোনো কিছু চাইব এটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জিনিস অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তালা তার কাছে চাওয়ার জন্য এক সৃষ্টি করেছেন আমি আপনি যদি আল্লাহর কাছে না চাইতাম, তাহলে আমার আপনার আল্লাহার যেটা আল্লাহর কাছে যে আমি আপনি দয়ার পাত্র সেটা প্রকাশ হতো না তো অতএব আমাকে আপনাকে মোহামব্বুল আল আমিনের কাছে চাইতে হবে এবং এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ তার উপর রাগান্বিত হন তাহলে আল্লাহ চান আল্লাহ আমরা তার কাছে কি করি বিভিন্ন জিনিসপত্র যা যার যেটা দরকার ক্ষমা দরকার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া দরকার এগুলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ এই সমস্যায় পড়েছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ আমার এখন টাকার দরকার এখন তুমি আমাকে টাকা দাও বা আমার এখন বিদেশে চলে এসেছি এখন আমার চাকরির সমস্যা হয়ে গেছে আমাকে এই চাওয়া এই চাওয়া জিনিসটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আর না চাইলে আল্লাহ তালা আরো রাগান হচ্ছেন তারপরে অন্য হাদিসে বলা হচ্ছে আবু সাইদ খুদ্ বর্ণিত তিনি যে বলছেন রসুলের করিম সাল্লি সাল্লাম বলেছেন মাহমিন মুসলিম যে কোনো মুসলিম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে লাই শা ইসমন ওরা কাতিয়াত রাহমিন ওই দোয়ার মাঝে তার কোন পাপের গুনার কোনো দোয়া থাকে না এমন দোয়া থাকে না যে আল্লাহ আমি ওই খারাপ কাজটা করতে চাচ্ছি না থাকে দোয়া করছে আল্লাহ ওর সাথে আমার যে মিলটিল আছে তাকে কেটে ফেলে দাও যদি এরূপ দোয়া না থাকে খারাপ দোয়া যদি না থাকে আমার আপনার সেই দোয়ার মাঝে সালাস তাহলে আল্লাহ তালা তার এই দুয়ার বদল তিনটি জিনিসের যে কোনো একটি তাকে দান করবেন মুসলিম যখন দুয়া করে তখন আল্লাহ তালা এই দুয়ার বিনিময়ে তাকে তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস দান করবেন তবে ওই দুয়ার মাঝে তার গুনার দোয়া থাকতে পারবে না এবং কাতিয়াত রহম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরূপ দোয়া করা চলবে না এই দুটি থেকে যখন মুক্ত হবে তার ওই দুয়ার বদলতে আল্লাহ তিনটে জিনিসের যে একটি জিনিস তাকে দান করবেন এক নাম্বার নম্বর আল্লাহ এক নম্বর হচ্ছে কি যে হয়তো আল্লাহ তালা আপনি আমি যে জিনিসটি আল্লাহর কাছে চেয়েছি সাথে সাথে আল্লাহ তালা ওইটা আমাকে আপনাকে দিবেন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে সেই জিনিসটা দান করবেন সেই সমস্যা দূর করে দেবেন যে সমস্যার কথা আমি আপনি আল্লাহর কাছে পেশ করেছি যেটা প্রার্থনা করলাম আল্লাহর কাছে আল্লাহ তালা আমাকে আপনাকে এই জিনিসটা দুনিয়াতে দিলেন না কি করলেন আইঙ্গা আল্লাহু ফিল পরকালের জন্য আমার আপনার জন্য এটা কি রাখলেন জমা রাখলেন দুনিয়াতে পাইলাম না আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ তাল্লাহ দুনিয়াতে না দিয়ে পরকালে দিবেন তিন নম্বর হচ্ছে আমি আপনি দোয়া করলাম যে আল্লাহ আমার অমুক জিনিস দরকার এই জিনিসটা তুমি আমাকে দাও কিন্তু দেখা গেল আমি জিনিসটা পেলাম না এই পেলাম না বলে যে আমি আপনি নিরাশ হয়ে যাব এমনটি হওয়া ঠিক না কারণ হতে পারে আল্লাহ আপনার আমার আপনার উপরে একটা বিপদ আপদ আসছিল সেই বিপদটা আমার আপনার কাছ থেকে আল্লাহ তালা কি করবেন দূর করে দিবেন সরিয়ে দেবেন সাহাবারা বললেন ইচ্ছা করলে সে খারাপিটা আমার আপনার কাছ থেকে দূর করে দিতে পারেন সাহবাগন বললেন তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব তো রসোলে করিম সাল আলহ্লাম বললেন যে আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তোমাদেরকে এই তোমরা যদি বেশি করে দোয়া করো তাহলে বেশি করেই আল্লাহ তোমাদেরকে দিবেন যত দোয়া করবো আমরা আল্লাহ তালা আমাদের যে আল্লাহ আক্সির যে তোমরা কি করো বেশি বেশি দোয়া করো সমস্যা নেই তো সর্বাবস্থায় আমরা জানতে পারলাম এ হাদিসের আলোকে আমাদের দোয়া গুলো বৃথা যাই না আমরা তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস আল্লাহর কাছে পাই তারপরে সালমান এবং সম্মানিত লজ্জাবোধ করেন তার বান্দার ক্ষেত্রে ইদা রফা ইলাইহি, যখন বান্দা তার দিকে কি করে দুই হাত উত্তোলন করে সেপর মানে শূন্য খালি হাতে আমার আপনার হাতকে ফিরিয়ে দিতে যদি কোনো এক রাষ্ট্রের বাদশার কাছে যদি এভাবে চাওয়া হয় আর যদি সে এটাকে লজ্জাবোধ মনে করে তাহলে মহান রাবুল্লাহ যিনি রাজাদি রাজ যিনি সারা বিশ্বের প্রতিপালক সৃষ্টিকারী তার কাছে কতটুকু লজ্জাবোধ হবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা নিশ্চয় তোমাদের প্রভু মহান রব্বুল আলামিন হাইয়ুন করিম লাজ্জাসিল এবং সম্মানিত ইস্তাহি মিন আব্দিহি তিনি লাজ্জাবত করেন তার বান্দা اذا রাফা ইদাইহি লাইহি যখন তার হাত কে কাছে উত্তোলন করে দুই হাত কে আইয়া রুদ্দহুমা সিফরা হাত দুইটাকে তিনি খালি ফিরিয়ে দিতে লাজ্জাবত করেন তাই আমাদের উচিত হবে যে আমরা যেন আল্লাহর কাছে আমাদের প্রার্থনাগুলি বেশি বেশি করে পেশ করি বিশেষত দুনিয়াতে বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ আমরা হচ্ছি এখানে আমার আপনার ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হচ্ছে অতএব এখন আমার আপনার জন্য উচিত হবে যে আমরা যেন দুনিয়াতে যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি এখান থেকে আল্লাহ পানা যেতে হবে সাথে সাথে পরকালীন জীবনে যাতে আমরা জান্নাত লাভ আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন এ গেল ফাজ দোয়া বা দোয়ার ফজিলত এখন আমি আপনি শুধু দোয়া করলে কি হবে না এর কিছু নিয়ম আছে এর কিছু শর্ত আছে অবশ্যই কিছু শর্ত আছে হ্যাঁ এখন আমরা সংক্ষেপে শুরু শর্ত আছে সেই শর্ত গুলো শুনব হচ্ছে না একনিষ্ঠ ভাবে কেবলমাত্র মোহানবুল্লাহ আলমীর কাছে দোয়া করতে হবে সাথে সাথে এই দোয়ার যে নি আছে নি থাকতে হবে যেটা একটু আগে বলা হয়েছে কারো ক্ষতি করার জন্য অথবা ক্লাস থাকতে হবে আল্লাহ বলছেন ফাদ আল্লাহদ্দিন আল্লাহকে তোমরা ডাকো আহ্বান করো প্রার্থনা করো তার কাছে তাকে চাও তার কাছে চাও মুখ আলাহদ্দিন তার জন্য দিনটাকে ধর্মটাকে আমার আপনার এবাদতকে ইসলামকে করার মাধ্যমে যদিও সন্তুষ্ট হয় অনেক সময় দেখা যায় যে কাফের বা যারা নামবে না বা ইসলাম যারা চায় না তাদের কাছে গিয়ে দেখা যায় যে ওদের সামনে গেলে বা ওদের কাছে গেলে ওদের পরিবেশে গেলে আমি আপনার নিজের ইসলামকে নিজের ধর্মকে সঠিকভাবে পালন করতে পারি না অথবা এমন দেখা গেছে যে আমার যে লেবাস আমার যে পোশাক আমার যে তাদের সাথে মিলছে না তো অবস্থায় সে যদিও খারাপ মনে করে যদিও তার কাছে এটা অপছন্দনীয় হয় কিন্তু তাই বলে আমার আপনার মন খারাপ করা চলবে না সেখানে আমার আপনার দিন ইসলাম পালন করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথম গেল এখলাস দুই নাম্বার। রসুল করিম সাল আলহি ও কি করো অনুসরণ করো আল্লাহ যাতে করে তোমরা হেদায়ত পাও তাহলে আমরা দুটি শর্ত জানলাম এক নম্বরের ক্লাস দুই নম্বর মোতাবা রসুল রসুল সালাম আপনারা আগে থেকে জানেন আতুর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবাদত আমার আপনার রসুলের তরিকায় হতে হবে রসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে হতে হবে যেভাবে রসুল করে দেখিয়েছেন আমাদেরকে সেভাবেই করতে হবে যদি অন্য কোন রাহিমিস তোমাদের মধ্যে যে ব্যক্তি কি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই চান আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমি তো চাই নিজের ব্যক্তিগত আল্লাহ কাছে তারা মহান রব আলমিনকে দেখতে পাবে না তো সেখানে আল্লাহ বলছেন সুরা কাহের শেষ আয়াতে জেফাম কাহা ইয়ার লেখা আর যে ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সে অনুযায়ী হয় আর যখন সে তার পালন কর্তার ইবাদত করতে যাচ্ছে তখন যেন ওই ইবাদতের মাঝে অন্য কাউকে শরীর না করে তাহলে এই আয়াত থেকে দুটি শর্ত পাওয়া গেল এক নম্বর হল এখলাস অনুযায়ী হওয়া এই দুই শর্তই এমন যেন এমন ভাবে যেন আমি আপনি দোয়া না করি আল্লাহ দোয়াটা কবুল করবে কিনা একদিন হয়তো দোয়া করলাম করার পরে যেন মনে হচ্ছে যে আমাকে আল্লা দিল না কিন্তু এটা সময় লাগতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা সবর করছে কিনা ধৈর্য ধরছে কিনা এটাও আল্লাহ দেখতে ইজাবা আল্লাহর প্রতি আপনার আস্থা থাকতে হবে আমার আস্থা থাকতে হবে এবং এ বিশ্বাস থাকতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ আমার দুয়াই বা আমার ডাকে সাড়া দিবেন সাড়া না দিয়ে আল্লাহ কোথায় যাবেন আমি তার বান্দা মহান রবাহ আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বেশিরভাগ মহাব্বত বা ভালোবাসাটা তার কাছে রেখে দিয়েছেন তিনি আপনার আপনার আমার ডাকে অবশ্যই সাড়া দিবেন এই বিশ্বাস এই দৃঢ়তা আমার আপনার মাঝে থাকতে হবে ওমিম্মা ইযীদু সাকাতুল মুসলিমু বিরাব্বিহি তাআলা আন ইয়া'লামা আন্না জামিআ খাযাইনিল খায়রাত ওয়াল বারাকাতিন ইনদাল্লাহি তাআলা আর এটা আমার আপনার আল্লাহর প্রতি আস্থাকে আরো বাড়িয়ে দেয় যে যা জিনিস সারা জীবন যদি পৃথিবী শেষ হওয়া পর্যন্ত সবসময় তার ভান্ডার থেকে ব্যয় করা হয় এগুলো সামান্য পরিমাণ কমবে না শেষ হয়ে যাবে আল্লাহর ভান্ডার আল্লাহর ভান্ডার শেষ হবে না আল্লাহ বলছেন যখন আল্লাহ ইচ্ছা করেন কোন ফ্যাকুন যদি বলেন যে এরকম কোটি কোটি ভান্ডার হয়ে যা হয়ে গেল সাথে সাথে তো আল্লাহর ভান্ডারের কমতি নেই কমতি আমার আপনার চাওয়ার আমার আপনার বিশ্বাসে অনেক সময় ঘাটতি হয়ে যায় অনেক সময় হয়তো দুই চার দিন চাইলাম হয়তো পাওয়া গেল না হ্যাঁ দুই চার দিন না চাওয়ার পরে দেখা গেল পরবর্তীতে যখন চেয়েছে আল্লাহ আমার আপনার দুয়া কবুল করবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা আল্লাহকে ডাকো এমটা অবস্থায় যে তোমরা আস্থাশীল এই দোয়ার ডাকে সাড়া দেওয়ার আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন এটাতে আস্তাশীল হয়ে আল্লাহ যে আমার আপনার অন্তরটা উপস্থিত থাকতে হবে উপস্থিত বলতে একাগ্রতার সাথে আমাকে আপনাকে আল্লাহকে ডাকতে হবে এমনটিন বা আল্লাহকে ডাকছি ওয়াল খুশু সেই সবের আশা থাকতে হবে আর একটা মানে নিরাশা থাকতে হবে এবং আপনার অনিচ্ছা থাকতে হবে কিসের প্রতি আল্লাহর যে শাস্তি রয়েছে সেই শাস্তি থেকে অর্থাৎ আশা যেটা আল্লাহ সেই নে আশা করতে হবে সাথে সাথে আল্লাহর কাছে যে শাস্তি আছে সেখান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ বলছেন আগের যে সকল বান্দরা ভালো বান্দারা ছিলেন তাদের উল্লেখ করে আল্লাহ বলছেন যে তারা কি করতেন ইসার দ্রুত করতেন ফিল খাইরাত। প্রতিযোগিতা করতেন তারা ভালো ভালো কাজে এবং কল্যাণকর কাজে না এবং তারা আমাদের আশা এবং ভয়ের সাথে আশা করত কিসের জান্নাতের আর ভয় করত যাহার নাম থেকে ওকানুলানা খাসীন এবং তারা ছিল আমার কাছে বিনয় এবং নম্র আস্থাশীল দৃঢ় হতে হবে আনাস থেকে হাতে সে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কেউ যখন আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে কিছু চাইবে সেজন্য দৃঢ়ার সাথে আল্লাহর কাছে আমাকে দাও আর ইচ্ছা না হলে আমাকে দিও না বরং আমার আপনার দরকার আল্লাহকে বলতে হবে আমার এই জিনিস দরকার আমাকে দেন আমাকে যাহার নাম থেকে মুক্ত থাকা দরকার আমাকে যাহার নাম থেকে তুমি বাঁচাও এরকম দোয়া থাকতে কেননা ফাইন আল্লাহ হালা আল্লাহকে বাধ্য কেউ করতে পারবে না আমি আল্লাহকে বাধ্য করতে পারব না পাঁচটা এরপর কিছু জিনিস রয়েছে যেগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে দোয়া আল্লাহ কবুল করবে না এগুলোকে আরবিতে বলা হয় যেগুলো আমার আপনার খাবার তারপরে পানীয় এবং যে পোশাক পরিচ্ছেদ এগুলো যদি হারাম হয় তাহলে এটা একটা কারণ আমার আপনার দোয়া কবুল না হওয়ার জন্য হাদিসে এসেছে বড় লম্বা হাদিস সেখানে বলা হচ্ছে যে অনেক ব্যক্তি এমন আছেন ধরেন বাংলাদেশ থেকে আগের দিনে যদি আমরা হজ করতে আসতাম তাহলে কত কতদিন লাগতো হয়তো দুই চার পাঁচ মাস ছয় মাস ধর আগে আমাকে আপনাকে বের হতে হতো এবং ছয় মাস পর এসে মক্কা শরীফে বসতাম তো ওই সকল লোকদের কথা বলা হচ্ছে যে আর লম্বা সফর করে আসে আস আস তার চুলগুলো বিক্ষিপ্ত হয়ে যায় উস্কো হয়ে যায় একবার পা গুলো কি হয়ে যায় পাগুলো যায় ধুলাই মুসৃণ ধুলা মুশ্রিত হয়ে যায় ধুলা মিশ্রিত হয়ে যায় এমদ দুদাই এরপর সে আসার পরে কি করে এম দু প্রসারিত করে এদাইহী তার দুই হাত কে ইলাস আকাশের দিকে তার খাবার যে জিনিসগুলো আছে এগুলো হারাম রবহু হারাম তার পানিও হচ্ছে হারামিয়া বিল হারাম এবং সে লালিত পালিত হয়েছে কিসের মাধ্যমে হারাম দিয়ে হচ্ছে এ ব্যক্তির কি করে দোয়া কবল হতে পারে সবকিছু তার এ টু জেড হচ্ছে হারাম তার পোশাক হারাম তার পানি হারাম তার খাদ্য হারাম আর কি থাকে বাকি সবই তো হারাম দিয়ে তৈরি হলো এবং বাধা হল হারাম খাবা হারাম পানীয় হারাম পোশাক পরিচ্ছেদ তাহলে এখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে না তাহলে আমরা যখন পোশাক পরিচ্ছেদ পড়ব তখন আমাদেরকে পোশাক পরিচ্ছেদ হালাল হচ্ছে না হারাম হচ্ছে তখন খলিফা ছিলেন এবং তার যুগে কোন এক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন ওখানে বেশ কিছু কাপড় পাওয়া যায় তো কাপড়গুলো সকলেই ভাগ বণ্টন করে নেন গনে মতের মাল তো সবাই যারা কাপড় পেয়েছেন একটা করে জামা হবে কয়টা করে একটা করে জামা হবে তো একটা জামা হবে তার একটা জামা হবে কিন্তু ওই কাপড় দিয়ে দুইটা জামা তৈরি করে অর্থাৎ একটা পাইজামা এবং একটা পাঞ্জাবি তৈরি করে একটা উপরের জামা তৈরি করে অমর বিন খাতাবাহ আনহু খুদ্ দিচ্ছেন মসজিদে আর এক সাহাবি বলছেন যে এই বসো খুদ্বার সময় কথা বলা নিশ্চিত বসতে বলছে ওমার রজি আল্লাহনু বললেন যে তাকে বলতে দাও তাকে দাঁড় করিয়ে তিনি খুদ্বা বন্ধ করে ওই ব্যক্তির কাছে শুনছেন যে কি তোমার অভিযোগ তখন অমার বিন খতাব রাজিয়া আহ বলছেন তার ছেলে আবদুল্লা কে যে তুমি জবাব দাও কাকে বলছেন তার ছেলে আবদুল্লাহ একদিন আমার ब्दुल्लाइबन अमर अदी अल्लाह आने सहबी तुम्हें जेटुक धारणा करतुक कर एरक धारणा आसते उन्नी एक जमार कपड़ बसि नहीं ना আমার বাবা জামার কাপড় বেশি নেননি বরং আমিও আমার ভাগে একটা কাপড় পেয়েছিলাম একটা জামার কাপড়টা আমার বাবাকে আমি যাতে করে তার একটা এবং তিনি যেহেতু আমির বিভিন্ন এলাকার রাজা বাদশারা আসে তাদের সাথে সাক্ষাৎ করতে হয় দুই রকম তিন রকম কাপড় পরে কিরকম ভাবে তিনি সাক্ষাৎ করেন তাই আমার অংশটা আমার বাবাকে দিয়েছি অমর বিন খত আইন বলছেন ওই সাহাবেকে জবাব পেয়েছ উনি বলছেন যে হ্যাঁ পেয়ে গেছি বসে আবার হ যে কথা বলছিলাম যে তাহলে পোশাকের দিকে কত খেয়াল রাখতে হবে আমাদেরকে আমির যিনি তার ব্যাপারে প্রশ্ন করেছেন সরাসরি উত্তর পেয়ে গেছেন বা সব সংশয় দূর হয়ে গেছে তাই আমাদের পোশাক পরিচ্ছদ খাবার সবকিছু খাবার পানীয় হালাল ধরতে হবে দুই নাম্বার আলি সেজা আল ওয়াতার কুদা দ্রুত করা যে আমি দোয়া করলাম আজকে কালকে সকালে যেন জিনিসটা পেয়ে যায় এত তো সোজা না এমন হতে পারে যে এই বিপদটা দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ বলছেন আর দুয়া করলাম না এমনটি যেন না হয় এই ভুল যেন আল্লাহ তালা না করান আল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল করিম সাল্লাম বলছেন তোমাদের কারো দুয়ার ডাকে সাড়া দেওয়া হয় বা তোমাদের দোয়া কবুল করা হয় মালাম যত পর্যন্ত সে তাড়াতাড়ি না করে তাহলে তাড়াতাড়ি করা যাবে না তখন সে বান্দা কি বলে আমি আল্লাহকে ডেকেছি কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেননি রাহুল ও মুসলিম তাহলে এখান থেকে বোঝা গেল তাড়াতাড়ি করা যাবে না আল্লাহর কাছে ডাকতেই থাকতে হবে চাইতেই থাকতে হবে আল্লাহকে হ্যাঁ আল্লাহ তাল্লাহ দিন পরও দিতে পারে করা। যেগুলো অন্যায় অপরাধ ইত্যাদি কাজ আমার আপনার দ্বারা সংগঠিত হওয়া হচ্ছে দুয়া কবুলের পথে অন্তরায় অতএব মোহারমাত বা হারাম কাজ ছেড়ে হবে খারাপ কাজ আমাকে আপনাকে করা चलो दी आगे छोड़ा हराम कम्बरित सकल क्या अल्लाह तला के फरज कर दिए अपन এগুলো আমি আপনি ত্যাগ করব ছেড়ে দিব এটা হলায় বর্ণিত তিনি বলছেন করিম সাল্লাম বলেছেন আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ লুফ অবশ্যই অবশ্যই তোমরা কি করবে সৎ কাজের আদেশ করবে বাধা দেবে না হলে যদি ভালো কাজের আদেশ না করি খারাপ কাজের নিষেধ না করি তাহলে অতি শীঘ্র এমন সময় আসবে যখন আল্লাহ আমাদের উপর কি করবেন শাস্তি প্রেরণ করবেন তার পক্ষ থেকে আমরা কি করবো আল্লাহ রসুল বলছেন তখন তোমাদের ডাকে আর সাড়া দেওয়া হবে না তাহলে আমরবিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে অর্থাৎ যে সকল কাজগুলো আল্লাহ করতে বলেছেন সেই সকল কাজগুলো আমাদেরকে করতে হবে আর এর আগে একটা ছিল মহারামা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের দোয়া কবুল হবে পাঁচ নম্বর যেটা বলেছিলাম সংক্ষেপে বলছি যে যদি কোন গুনার কাজে আমি আপনি দোয়া করি তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না তিনি বলছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন মুসলিম ইসমন যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে চায় কোন কিছু যেই দোয়ার মাঝে গুনার কাজ থাকে না গুনার বিষয় থাকে না এবং আত্মীয়তার সম্পর্কের বিচ্ছেদের কোন আহববান থাকে না বা দু প্রার্থনা থাকে না ইল্লা ইহা তাকে আল্লাহ তালা তিনটে জিনিসের যে একটি জিনিস দান করেন যেটা আগে বলেছি যে হয় তাকে এটা দুনিয়াতে সাথে সাথে দিয়ে দিবেন আল্লাহ তালা অথবা পরকালে তার জন্য জমা রাখবেন অথবা তার উপর থেকে আল্লাহ তালা অনুরূপ একটি কি করবেন যেটা খারাপ শাস্তি তার উপর আসছিল সেই শাস্তিটাকে আল্লাহ তারা দূর করে দিবেন ঠিক আছে এমন হতে পারে যে ওই এখন আমি আপনি যেটা উপকার কাছে ৫০ টাকা জিনিস আমার আপনার উপর শাস্তি আসছে একটাই একশো টাকার হ্যাঁ যেটা আমি আপনি চাচ্ছি পঞ্চাশ টাকা জিনিস আজ যেটা শাস্তি আসছে এটা একশো টাকা দিয়ে আমি সরাতে পারবো না একটা অসুখ আসতেছে আমার আপনার উপরে এটা পঞ্চাশ টাকা দরকার তো আল্লাহ যদি ওই অসুখটা দূর করে দেন ওই বলা থেকে দূর করে দেন তাহলে আপনাকে কি করছেন পর্যবেক্ষণ করছেন তার এগুলো দায়িত্ব তাহলে এই তিনটে জিনিসের যে কোনো একটি জিনিস আমরা ইনশাআল্লাহ পাবো তাহলে এ গেল আমাদের পঞ্চম নম্বর দোয়া দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে যে সকল বাধা সে সকল বাধার পাঁচ নাম্বার গেল এর মাধ্যমে আমরা শেষ করলাম দোয়া এরপরে সংক্ষেপে কিছু ভুল আমাদের আবিল করতে গিয়ে অশিলা করছি সেই অশিলাতে হয় সেরে কি আছে অথবা বেদা আছে দুই নাম্বার। এখন যদি দোয়া করি আল্লাহ আল্লাহ তো পারেন সবকিছুই কিন্তু একটা সম্ভাবনা আছে আমার আপনার নিজের ব্যক্তিগতভাবে ভাবে আর একটা অসম্ভবও আছে এখন যদি দোয়া করি যে আল্লাহ তালা আমাকে তুমি সৌদি আরবের প্রেসিডেন্ট বানিয়ে দাও হবে এমন যদি এখন যদি দোয়া করি যে আল্লাহ আমার এখন টিকিট নেই হারিয়ে গেছে কবিলার সাথে রকম সমস্যা আমাকে উড়াইয়া দিয়ে তুমি করা যাবে না এগুলো হচ্ছে ভুল মানুষ হয় তিন নম্বর হচ্ছে অনেক ব্যক্তি আছে যে তার পরিবারের উপর বদ দেয় স্ত্রীর উপর আগ করে উপর বদ দিয়ে দিল ঠিক না দোয়া নিজের উপরে আল্লাহ আমার ধ্বংস করে দেয় না কেন এই কষ্টে জীবন থাকার সাথে না থাকায় বলল আল্লাহ আমার তুমি দুনিয়া থেকে কিন্তু যদি আমার আপনার দুনিয়াতে কষ্ট হয় তাহলে একটা দোয়াও আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহ হে আল্লাহ আমাকে তুমি ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার জন্য কি কল্যাণ লি এবং আমাকে মৃত্যু দাও তখন যখন আমার মৃত্যুটা আমার জন্য কি হয় কল্যাণ করা হয় তাহলে বধদয়া করা যাবে না এই বধদা করাটা দোয়ার মাঝে ভুল যেগুলো পতিত হয় তার মধ্যে অন্যতম অনেক সময় হয় কি ছেলের জন্য আপনি দোয়া করে দিলেন আর বাপের বাপমার দোয়া ছেলের উপর যখন হয় তখন কবুল হয় হ্যাঁ তো আপনি আমি আমার আপনার ছেলের উপরে বদদোয়া করে দিলাম মেয়ের উপর বদদোয়া করে দিলাম আর ওই ছেলে তখন বদদোয়ার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হলো কার ক্ষতি হবে আমার আপনারই ক্ষতি পরক্ষণে হয়তো চিন্তা করবো হাই আমি বদদোয়া কেন করলাম আমাদের ওখানে একটা ঘটনা ঘটছে সংক্ষেপে বলছি যে এক ছেলেকে তার মা গালি দিচ্ছে অকথ্য ভাষায় গালি দিয়েছে চাচা ওদিক দিয়ে চলে যাচ্ছে বংশ তুলে গালি দিয়েছে যখন চাচার গায়ে লেগেছে তুমি আমার বংশ তুলে গালি দাও মা বলছে বাচ্চার মা বলছে না আমি দেই নাই বলছে তুমি শপথ করতে পারবা যে তুমি দাও তখন আমাদের দিকে মাথায় হাত রেখে বলছে যে আল্লাহর কসম করে বলছি আমি যে আমি এ কথা বলি নাই যদি বলি বা বলে থাকি তাহলে আমার এই ছেলের মুখ যেন আমি না দেখতে পাই নবজ্লা হয়েছে বদুয়া ছেলের ওপরে বদুয়া হয়ে গেল কিন্তু আসলে সে বলেছে মহিলা মানুষ বুঝতে পারি নাই বলেছে বলার পর আবার শপথ খেলো পরে দেখা গেছে আর খুঁজেই পাওয়া যায় না পরের দিন সকাল আটটা দিকে তার লাশ ভেসে উঠেছে তাহলে বদুয়া কেউ খবরটা সময় করবেন না উপর। ঠিক আছে বদদুয়া নিজের পরিবারের উপর করা যেমন আমি আপনি দোয়া করলাম হিয়াল ব্যক্তিকে তুমি এই পাপের সাথে নিমজ্জিত করো হ্যাঁ তাকে এই পাপে নিমজ্জিত করার পর মানুষের সামনে তাকে তার ইজ্জত নষ্ট করে দাও তাকে জেনার লিপ্ত করে তার ঠিক না করে যে আল্লাহ উমুক বংশের মধ্যে বা উমুক গ্রামে তুমি অশ্লীল অপকর্ম অন্যায় ইত্যাদি তুমি বিস্তার করে দাও এরূপ দোয়া করা যাবে না সাত নাম্বার তারকুল আদাবিফিদ দোয়া আদাবু দোয়া যেগুলো আছে আগামী আলোচনা যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ বলবো তো যেটা বলছিলাম যে তারকুল আদাবিফিদ দোয়া দোয়ার আদব রক্ষা না করা এটা হলো ভুল আট নাম্বার আজমুল ইতিমাম আল্লাহ করছি কিন্তু করতে গিয়ে আল্লাহ বুনাবলির মধ্য থেকে একটা চয়ন আমি আপনি করছি না যেরকম আল্লাহ রহমত যখন তলব করব বা চাইব আমি আপনি তখন কি করতে হবে যে ইয়ার রহমানি হে রহমান একটা সেফাত বা একটা নাম চয়ন না করাটা হচ্ছে ভুল অর্থাৎ আল্লাহকে যখন আমি আপনি কিছু তাক দিম করবো আজকের দুনিয়াতেও আমি যদি গিয়ে আপনার কাছে আমার পাঁচশো টাকা ধার নেওয়া দরকার গিয়ে বললাম আব্দুর রহমান ভাই আমাকে পাঁচশো টাকা নাই সালাম নাই আর যদি আছেন কি খবর বিনিময় করলাম আমার আপনার সবকিছু জিজ্ঞাসার পরে বললাম ভাই আব্দুর রহমান ভাই আবদুল্লাহ আমি একটা সমস্যায় আসিলাম তো কি কি দরকার বলেন তাই না এই যে তখন উনি বললেন নিজের আগ্রহে আমার পাঁচশো টাকা দরকার হাজার টাকা নিয়ে দাওশো দরকার সেখানে এরকমই আল্লাহর কাছে যখন হয় সেই নামটা পেশ করতে হবে আমার রহমত দরকার আমার মাঘ দরকার আমার ধৈর্য ধারণ করা দরকার এই পর্যায়ে যে নামগুলো আল্লাহ তালার জন্য উপযোগী বা সেফাতগুলো উপযোগী সেগুলো আগে পেশ করতে হবে নয় নম্বর আলিয়া যে নিরাশ হয়ে যাওয়া অথবা বলা হচ্ছে যে যেটা আমার বিশ্বাস একটা দৃঢ় ধারণা এই ধারণাটা কম আছে আল্লাহ কবুল করবেন কিনা আমার দোয়া এটা একটা জিনিস আরেকটা হচ্ছে কি নিরাশ হয়ে যায় অনেকে নিরাশ হয়ে যায় আল্লাহ তালা বলছেন রহমতুল্লাহ আমি তার কবুল করতে হবে ঠিক আছে এবং একদিন নাই দুদিন নাই চাইতেই থাকি ইনশাল্লাহ একদিন হবে দশ নম্বর আল্লাহকে আমি আপনি এমন দিয়ে এমন দিয়ে ডাকছি যেটা কোরআন ও হাদিসে ওই নামটা কি হয়েছে আসে নাই এগারো নাম্বার রফেজ সৌদ চিল্লা চিল্লি করে দোয়া করা যেটা কোরআনের আয়াত প্রথমে পড়েছি উদ্বা কুমতার রোয়া খুফিয়া বিনয় নম্রতা এবং গোপনে আল্লাহ তালাকে ডাকতে হবে তো এই দশ নম্বর এগারো নাম্বার বলা হল আল মুব আমার আপনার দোয়া করার সময় চিল্লা করা হচ্ছে যে দোয়ার ক্ষেত্রে আমরা যে সকল তার ভুলভ্র এরও মাধ্যমে আমাদের যে সকল ভুলভ্রান্তিগুলো পতিত হয় সেগুলো কিছু আমরা নমুনা পেশ করলাম তো ইনশা আল্লাহ আজকের সময় শেষ আগামীতে যদি সুযোগ পাই তাহলে আদাবু দোয়া এবং আরও কিছু সংশ্লিষ্ট জিনিস আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ তো আজকে আমরা এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি যে আলোচনাগুলো করলাম আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে উপকার হাসিলের এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন দোয়া করে আল্লাহ আমাদের যেহেতু বিষয়টাই ছিল দোয়া হ্যাঁ ছিল দোয়া তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের যেন সকল গুনাখাটা মাফ করে দেন আমিন আল্লাহর কাছে দোয়া করি আমাদের আত্মীয় স্বজন যারা আজকে এই পৃথিবীর বুকে নেই তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন বলুন আমিন সাথে সাথে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন বলুন আমিন এর সাথে আপনাদের প্রতি আহব্বান থাকবে যেহেতু আমি আপনি পৃথিবীতে চিরস্থায়ী না ক্ষণ স্থায়ী তাই না আমরা স্তায়ী কেউ না পৃথিবীতে কেউ থাকবে না আর যতই বাংকিমুন আর পাংকিমুন দেখেন সব পৃথিবী থেকে একদিন চলে যাবে হ্যাঁ পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে তাই এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে মহান রব্বুল আল বিধান মেনে চলতে হবে কারণ এই পৃথিবী থেকে যখন বিদায় নিব তখন ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এক ব্যক্তি আগের ঘটনা এসেছে রসলে করিম সালাম বলছেন যে সে আল্লাহর তহিদে বিশ্বাসী ছিল কিন্তু কিছু অন্যায় কাজ করে ফেলেছিল তার সন্তানদেরকে জিজ্ঞাসা করছেন ডেকে যে মৃত্যুর সময় আমি তোমাদের কেমন পিতা ছিলাম আপনি আমাদের ভালো পিতা ছিলেন কি জন্য पकड़ाओ कर ग्रेफ्तार कर सामने की जवाब देव तक ऐले ठीक है तुम पिता छोमी বলছো কি বলেন তাড়াতাড়ি বলছে আমি যদি মারা যাই যখন মারা যাব আমি তখন তোমরা আমাকে ভালো করে পুড়াইবা হ্যাঁ হিন্দুরা যে ঘি দিয়ে কি দিয়ে কাঠ দিয়ে চন্দন কাঠ আরো কি কি কাঠ দিয়ে পোড়াই এরকম সুন্দর করে পুড়াইয়া পিসবা ভালো করে পিসা এই ইয়াগুলো ছাইগুলো কিছু বা ওই যেগুলো ধুলা টোলা ইত্যাদি হবে এগুলো কিছু তোমরা সাগরে উড়াইয়া দিবা এই সাগরে দিয়ে দিবা কিছু বাতাস উড়িয়ে দিবা এইভাবে আর কি ছত্রভঙ্গ করে দিবে জিনিসগুলোকে তো তাই করেছে তারা কিন্তু তার আগে গিয়ে আল্লাহ আল্লাহ তো আল্লাহর কাছে গিয়ে উপস্থিত তা আল্লাহ বলছেন যে তুমি এই কাজগুলো কেন করছি হে আল্লাহ তোমার ভয়ে করছিলাম তাহলে শেষে তার একটা আল্লাহর ভয় ঢুকছে আল্লাহ তালা তখন কি বলছেন যে যেহেতু তোমার অন্তরে আমার ভয় ঢুকছে সেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিলাম সব হান তাকে মাফ করেছিলেন আমাকে আপনাকে মাফ করবেন এটার গ্যারান্টি আছে কি এটা গ্যারান্টি নাই এজন্য যেটা বলছিলাম যে দুনিয়া এখনো এখানে আমরা চিরদিন থাকবো না যে যত বড় পাওয়ারের অধিকারী হোক না কেন যে যত বড় সরিকার মালিক হোক না কেন যে যত বড় হোক না কেন যদি আমার আপনার হক আদায় না করে থাকে তাহলে কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাকে জবাব করাবেন এবং জবাব না দেওয়া আগ পর্যন্ত তাকে সামনে যেতে দেওয়া হবে না তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই তাকে জবাব দিতে হবে তো আমি আপনি যতটুকুর মাস চুল ততটুকু আমাকে আপনাকে পালন করতে হবে না। আসুন আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করি মহান রবাহিনের উদ্দেশ্য করেছেন জিনিস জাতি কেবলমাত্রের দিকে আমরা ফিরে আসি আমি আপনি নিজে ঠিক হই সাথে সাথে আমার আপনার পরিবারকে ঠিক করি আল্লাহ তালা আমাদেরকে ঠিক দান করুন আসসালাম কারো কিছু প্রশ্ন আছে প্রশ্ন আছে কারো সংক্ষেপে যদি না থাকে তো শেষ করে দিই সুবাহ যেটা সুবাহিকাশ আপনাদের তো সেখানে বিষয়টির অর্ধেক আলোচনা করা সম্ভব হয়েছিল বাকি কিছু আলোচনা থেকে গিয়েছিল তো আজকে আমরা ইনশাআল্লাহ এই আোয়া বিষয়ের বাকি আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল দোয়ার সংজ্ঞা দোয়ার গুরুত্ব ও ফজিলত এরপর ছিল শুরু তো দোয়া দোয়ার শর্তাবলী এরপর কিছু জিনিস আলোচনা করেছিলাম যা ছিল যে কিছু জিনিস আছে কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ দরবারে কবুল হয় না এরপর আরো কিছু বিষয়ের আলোচনা হয়েছিল আমাদের গত সপ্তাহে সেগুলো ছিল যে বাদুল আখতা আল্লাফি দোয়া আমরা দোয়া করার সময় বেশ কিছু ভুল ত্রুটি করে থাকি এগুলোর আলোচনা গত সপ্তাহে হয়ে গেছে তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে আদা বুদোয়া আমরা কিভাবে দোয়া করব আল্লাহর কাছে এরপরে আরো কিছু জিনিস আছে যে এমন কিছু অবস্থা এমন কিছু পরিস্থিতি যখন আল্লাহ আল্লাহতালা এই দোয়াগুলো আমাদের দোয়াগুলো ওই পরিস্থিতিতে ওই সময়ে কি করেন কবুল করে থাকেন তারপরে কিছু ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তালা অন্যের জন্য কবুল করে থাকেন এ সকল ব্যক্তিরা কারা সে সম্পর্কে আলোচনা হবে এরপর শেষে আমরা ইনশা যদি সময় পাই তাহলে কিছু এমন দৃষ্টান্ত স্থাপন করব যেগুলো মহান রব্বল আয়াল মিন কিছু ব্যক্তির বা কিছু মানুষের দোয়া সরাসরি কবুল করেছেন তার প্রমাণস্বরূপ আমরা কিছু ঘটনা উল্লেখ করবো ইনশা তো দোয়া সম্পর্কে গত সপ্তাহে একটি হাদিস উল্লেখ করেছিলাম সেখানে বলা হচ্ছে ইবাদা। হচ্ছে এবাদত আমরা যেগুলো এবাদত করছি এটাই হচ্ছে দোয়া যেমন আমি আপনি যখন নামাজ শুরু করছি তখনই বলছি আল্লাহ শেষ পর্যন্ত এরপরে নামাজ এসবকিছু দোয়া আর অন্তর্ভুক্ত শেষদায় যাচ্ছি শেষদা থেকে উঠছি সবকিছু দোয়া বলা হয়েছে যে আমরা যে সকল এবাদত করে থাকি এগুলোই হচ্ছে এগুলোর সমষ্টি হচ্ছে গ্রন্থ আল কোরআন বলছেন তোমরা তোমাদের পালন ডাকো তাদ বিনয় ও নম্রতা সহকারে অন এবং গোপনে নিশ্চয় আল্লাত ওই সকল লোকদেরকে পছন্দ করেন না যারা সীমালঙ্ঘন করে যেহেতু এর আগের আলোচনা হয়েছে দোয়া সম্পর্কে अतएव लोक देख करें क्षेत्र दुआ जेकर <laughs> तो यह प्रथम आयात আয়াতটি সুরাতুল আর পঞ্চান্ন নম্বর আয়াত এরপর আমরা আদাবুদ দোয়া বা দোয়ার কিছু আদব শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব প্রথম নাম্বার হচ্ছে যে আমরা যে সকল নিয়মে যে সকল পদ্ধতিতে দোয়া করব তার মধ্যে এক নাম্বার হচ্ছে सर्वप्रथम दुआ शुरू करते हैं हम रसुल करीम सलमेर दूर उठ करते दुआ शेष करब तक ओ भाव दुआ शेष करते आल्ला प्रशंसा নবীদের ওপর সালাম পেশ করলাম তো এইভাবে আমাদেরকে কি করতে হবে দোয়া শেষ করতে হবে আল্লাহর প্রশংসা এবং রসুল করিম সালাম দেখলেন্জাদ আল্লাহা আল্লাহর বড়ত্ব ঘোষণা করল এবং আল্লাহর প্রশংসা করল ওই ব্যক্তি ও সাল্লাহ নবী সাল আলহ্লাম এবং রসুল করিম সাল্লাহ আলহিউর দুরুদ পাঠ করল কোন দুরুদ আমাদের দেশের আপনার দেখেছেন আলোচনা করেছেন বরং এ ব্যক্তি দুরুদে ইব্রাহিম আলহিস্লাম পড়েছেন রসুল্লাহ আলহ্লাম তখন রসুল করিম সাল্লাম বললেন মুসল্লি ওই মুসল্লিকে ওই নামাজি ব্যক্তিকে তিনি লক্ষ্য করে বলছেন যে হে মুসাল্লি হে নামাজি ব্যক্তি তুমি তোমার ডাকে কি করা হবে সাড়া দেওয়া হবে তুমি আল্লাহর কাছে এখন কিছু চাও তোমাকে দেওয়া হবে তার কারণ এর আগে তিনি আল্লাহ বড়োত্ব ঘোষণা করেছেন আল্লাহর প্রশংসা করেছেন এবং তারপরে রসলে করিম সাল্লাহামের উপরে দরুদ পেশ করেছেন তাহলে আমরা যখন দোয়া করব প্রথমে আল্লাহর প্রশংসা পরে রসুলের উপর দরুদ এরপর আমার আপনার চাওয়া যত আছে সবকিছু চাওয়ার পরে শেষে আবার আল্লাহর প্রশংসা করে গুণ করে এবং রসুলের উপর দরুদ পাঠ করে আমরা দোয়া শেষ করব এটা হলো এক নাম্বার আদাব হ্যাঁ দুই নম্বর আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের যখন বেশিরভাগ লোকের অবস্থা এরকম যে বিপদ আসলে আল্লাহকে ডাকি যখন একটা সমস্যা হয়ে যায় তখন ডাকি কিন্তু তার আগে আমরা মহান রব্বুল্লাহ আলমিনকে বলে ভুলে যাই অনেকেই আল্লাহর কাছে চাই না কিন্তু যদি তখন চাইতাম হয়তো আমার এই বিপদটা পরে আসতো না এজন্য বলা হচ্ছে দুই নাম্বার আধাব দুয়ার আর কঠিন ভালো মন্দ উভয় অবস্থাতেই মোহাম রাবুল আলমিনকে ডাকা দোয়ার দ্বিতীয় আদব বানীয় সাল্লাই সাল্লাম রসুল করিম সাল্লাই বলছেন যে হাদৃষ্টি কোন সময় কঠিন এবং সমস্যার সময়ে ফালুক রাখা সে ব্যক্তি যেন তার সুস্থ অবস্থায় ভালো অবস্থায় যখন সে থাকে তখন যেন বেশি বেশি আল্লাহর কাছে এমনটি নয় বরং উভয় অবস্থায় আল্লাহকে ডাকতে হবে যখন সমস্যা নেই তখন আল্লাহর কাছে আরো বেশি বেশি জান্নাতের জন্য তৌফিক কামনা করতে হবে ভালো আমলের তৌফিক কামনা করতে হবে বিভিন্ন যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিতে আল্লাহ তালা আমাকে যেন পতিত না করেন সেখান থেকে মুক্তি চাইতে হবে তিন নম্বর আদব তার দোয়ার সময় আওয়াজকে নিচু রাখবে চিল্লা চিল্লি করে দোয়া করবে না যেমনটি একটু আগে আয়াত পেশ করেছি বলা হচ্ছে এমন নয় যে আমি চিল্লা চিল্লি করছি আবার যে কিছুই বলছি না এমনটি না বরং উভয়ের মধ্যস্থানে আস্তে আস্তে মহর আলমিনকে ডাকবো আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রভুকে বিনয় নম্রতা সহকারে এবং গোপনে ডাকো আহ্বান করো ইন্নাহিবুল মহিন নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না চার আদব। নিয়ে আমি বড় এ নিয়ে যদি এভাবে যদি মন মানসিকতা রেখে দোয়া করি তাহলে দোয়া কবল হবে না বরং আমি আল্লাহর বান্দা বান্দা যিনি আব দাস তাকে বিনয় হতে হবে মোহন কাছে আল্লাহ বলছেন তাদর রাও যখন তাদের সমস্যা এসে যায় তারা যখন কঠিন অবস্থাতে পড়ে যায় তাদার কেন তখন তারা বিনয় নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে না এবং তারা যে সকল কাজগুলো করছে শয়তান এগুলোকে আরো সৌন্দর্য মন্ডিত করে ফেলেছে তাদের কাছে অর্থাৎ তারা তখন আল্লাহর দিকে আর ফিরে আসে না এই অবস্থাটা যে সকল লোক ছিল তাদের যখন মুশারিকরা এই নৌকাতে আর ভ্রমণ করত সমুদ্রে ভ্রমণ করত তখন তারা আল্লাহকে দূর করে দিতেন এবং তারা আবার ওই নদীর পারে পৌঁছে যেত তখন ইদাহ ইউসুরি কুন তখন আবার শেরেক করা শুরু করতো কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে অনেকে আমরা কঠিন অবস্থাতে পড়েও মহানা বরং বিভিন্ন তো এই জন্য আল্লাহর কাছে বিনয় নম্রতা সহকারে আমাদেরকে চাইতে হবে পাঁচ নাম্বার আদব বা দোয়ার শিষ্টাচার হচ্ছে তার সামান্য মাখলুক আমি আপনি তার কাছে কাকতি মিনতি করা আমার আপনার জন্য অতিব জরুরি আনাস আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসে তিনি বলছেন যে তোমরা কাকুতি মিনতি করো আল্লাহর মাধ্যমে অর্থাৎ আল্লাহ যে সকল গুনবাচক নামগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে চাইতে হবে তারপর বলা হচ্ছে ছয় নাম্বার আদবে তো আমাদের দেশে বিভিন্ন ওয়াসিলা আছে অবত্যাগো ইলাইহিল ওয়াসিলার বিভিন্ন ব্যাখ্যা দেশে প্রচলিত আছে যে পীর ধরো একজনকে ধরো এইভাবে এই সম্পর্কে আলোচনা হচ্ছে বলা হচ্ছে যে শরীরসম্মত যে সকল অশিলা আছে সেগুলো ধরতে হবে এটা হচ্ছে ছয় নাম্বার আদব আল্লাহ তালা বলছেন যে অবতাগো ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে তোমরা আল্লাহর নৈকট্য তোমরা লাভ করো বেত আল্লাহর অনুসরণের মাধ্যমে আল্লাহর আনগত্যের মাধ্যমে এবং ওই সকল কাজ করার মাধ্যমে যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হন তাহলে আমরা আল্লাহর কাছে আর দুই নাম্বার হচ্ছে এমন সকল আমলের মাধ্যমে যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হন সাত নাম্বার আদব হচ্ছে আপনি মানুষ আমার আপনার দ্বারা গুণা হওয়া স্বাভাবিক হ্যাঁ তো আমি আপনি যখন দোয়া করব দোয়ার সময় আমার আপনার গুনার স্বীকৃতি করতে হবে যে হে আল্লাহ আমি এই গুণা করে ফেলেছি আমার এই গুণা তুমি মাফ করো তো গুনার স্বীকৃতি আগে জ্ঞাপন করতে হবে আল্লাহর কাছে দ্বিতীয়ত বলা হচ্ছে যে ওয়ান আমি আপনি মহান রব্লা আলমিনীর অসংখ্য নিয়ে আমদ ভোগ করছি তাই বলা হচ্ছে যে আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন এগুলো স্বীকার করতে হবে গুনার স্বীকৃতি এবং নিয়ামতের স্বীকৃতি করতে হবে দুয়ার অবস্থায় যেমনটি হাদিসে এসেছে কাছে ক্ষমা চাওয়া হয় তার মধ্যে সবচেয়ে বড় দোয়া হল আল্লাহ যদি কারো মুখস্থ না থাকে এই দোয়া মুখস্থ করে নিন এটাকে বলা হয় সৈয়দুল ইস্তেকফফার এখানে বলা হচ্ছে আপনি আমি তোমার বান্দা ওয়ানিক এবং আমি আপনার যে অঙ্গীকার এবং ওয়াদা রয়েছে তার উপরে রয়েছে ওয়াহিক আমার সামর্থ্য অনুযায়ী আমার আমি আপনার কাছে আসলেই চাচ্ছি ওই সকল জিনিস থেকে যেগুলো যে খারাপিগুলো ওই সকল খারাপি থেকে যে খারাপিগুলো আমি করেছি আমি যে সকল খারাপিগুলো করেছি আমার দ্বারা যে সকল খারাপ কাজ সম্পাদিত হয়েছে সে সকল খারাপ কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মুক্তি চাচ্ছি আবু কে আলাই অতএব হে আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া কেউ গুনা ক্ষমাকারী নেই আপনি ছাড়া আর অন্য কেউ ক্ষমা করতে নাহার। সে যদি ওই দিনে মারা যায় কবলা সন্ধ্যা মাসাউন মানে সন্ধ্যা সন্ধ্যা আগে রাত্রি আসার আগে যদি ওই দিনে সে মারা যায় তাহলে فهو من اهل الجنه সে ব্যক্তি জান্নাতী সুবহানাল্লাহ হবে এবং মান ক্বালাহা মিনাল লাইল যে ব্যক্তি রাতে এই দোয়া পড়বে ওয়াহুয়া মুক্বিনুন বিহা এর প্রতি সে দৃঢ় বিশ্বাসী আস্থাশীল ফামাতা فهو من اهل الجنه সে ব্যক্তিও জান্নাতী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত এর প্রতি আস্থাশীল হয়তো ইনসা আল্লাহ আমি আল্লাহ করুন ছন্দ মিলিয়ে পদ্দের আকারে দোয়া করাটা নিষেধ সংক্ষিপ্ত করছি কারণ আরো অনেক বিষয় রয়ে গেছে সময় হয়তো তখন আর পাবনা শেষে দশ নাম্বার হচ্ছে যে দোয়াগুলো আমি আপনি করব সেই দোয়াগুলিকে তিনবার করেস্তাহাবিম সাল্লাম এটা করতেন যেমন তিনি দোয়া করেছেন আল্লাহা বি কোরাইসিন যখন তিনি কোরাইশের উপরে বদুয়া করেছিলেন তখন তিনি আল্লাহ বি কোরাইসিন এই দোয়া তিনবার পড়েছিলেন দশ নম্বর শিষ্টাচার হচ্ছে বর্ণিত তিনি বলছেন তিনি লজ্জাবোধ করেন তার বান্দার ক্ষেত্রে যখন বান্দা তার দুই হাত মহান রব্বুল্লা আলমিনের দিকে উত্তোলন করে শূন্য জিরো খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাহলে আমি দোয়া অন্যতম একটা আদব হল আলমিনের কাছে যদি আপনার সম্ভব হয় তাহলে দোয়ার পূর্বে ওজু করে নেবেন এখানে একটা লম্বা ঘটনা উল্লেখ করা হয়েছে হাদিসের সংক্ষেপে বলছি মুসা সাদির একজন বড় সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি বলছেন যে যখন রসুলে করিম সাল্লাম হুনায়নের যুদ্ধ থেকে খালি হলেন হুনায়নের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন আবু আমের রদি আল্লাহ আনহুকে তিনি পাঠালেন আওত পুত্রের দিকে বা আওত নামক এক স্থানে সেখানে যুদ্ধ করার জন্য পাঠালেন তো সেখানে আবু আমের রদি আল্লাহ আনহু হাঁটুতে ব্যথা পেলেন তীর তার নিক্ষিপ্ত হল হাঁটুতে এই তীর যখন তার টানা হল তো ওখান থেকে কিছু পানি বের হওয়ার ফলে তিনি প্রায় মৃত্যু মানে মৃত্যু অবস্থায় চলে আসলেন বা মৃত্যু তার ঘনি আসল এখন তার মনে হচ্ছে যে আমি আর বাঁচব না এমন অবস্থায় আবু মুসাশ আলী রাজি আল্লাহু আনহু যখন তার কাছে আসলেন তখন তিনি বলছেন ফরোজা আতুফা দেখাল তু আলেন নী বস্তعمالন আবু আমির আলা الناس ফমাকাসায়াসিরান যখন তার মৃত্যু প্রায় ঘনিয়ে এসেছে তখন তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে দায়িত্ব দিয়ে দিলেন হ্যান্ড ওভার করলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন কাকে আবু আমির কি আবু আমির রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আমার দিন তিনি বলছেন ফমাকা সাইয়া সিরা দায়িত্ব দেওয়ার পর কিছুক্ষণ তিনি ছিলেন এরপর তিনি মৃত্যু বরণ করলেন তখন তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন তাকে সংবাদ দিলেন এই আবু আমের রাজি আল্লাহ আনহু এবং তাদের নিজেদের সংবাদাম কে গিয়ে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলবে আল্লাহ রসুলের কাছে তিনি দুয়া চাইলেন তো তিনি এসে বললেন যে আবু আহমের আল্লাহ আমাকে বলেছেন যে আপনি যেন তার জন্য কি করেন এরপর তিনি দুই হাত উত্তোলন করে বললেন আল্লাহ তুমি ওবাইদিন আবু আমির কি করো ক্ষমা করো আর আমি তার বগলের শুভ্রতা বা সাদা অংশ কি করলাম দেখতে দিন আবু আমের কে তুমি তোমার অনেক সৃষ্টির উপরে অনেক মানুষের উপরে স্থান দিও এবং মর্যাদা দান করিও সকল সাহাবাদের কিছু ঘটনা উল্লেখ হলে বা পড়লে মাঝে মাঝে মানে আশ্চর্যজনিত হতে হয় মাঝে মাঝে হাসি আসে তারা ভালোর পথে কল্যাণের পথে অত্যন্ত অগ্রগামী ছিলেন এখন আবু মুসা আসারী রাজিয়াল্লাহ আনু শুনতে পেলেন যে তিনি দোয়া করলেন কার জন্য আবু আমের রাজি আল্লাহ আনুহর জন্য তখন তিনি বলছেন ফাকুল আমি বললাম রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আমার জন্য একটু দোয়া করেন আপনি আবু আহমে রাজি আল্লাহ করলেন আল্লাহ আব্দুল্লাহ যানবাহু আবু মুসা সারি রাজি আল্লাহ আনহুর মূল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কাইস তো তিনি বললেন যে হে আল্লাহ আবদুল্লাহ বিন কাইস অর্থাৎ আবু মুসা রাজি আল্লাহ এখান থেকে আমরা যেটা প্রমাণ পেলাম সেটা হচ্ছে যে যদি দুআ করতে চাই তাহলে সম্ভব হলে দুজু করে নিতে হবে দুয়ার পূর্বে তারপরে ১৩ নম্বর আদব বা শিষ্টাচার হচ্ছে তার কৌমের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাই সালাম বলছেন তার কথাটা মোহাম্মবুল্লাহ আলমিন কোরআনে উল্লেখ করছেন রব্বি ইন্না হমাস যারা কাফের যারা মুশ্রিক যারা বেদিন তারা অনেক মানুষকে আমার অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত আর ইসা আলহিস সম্পর্কে বলা হচ্ছে তিনি তার কৌম নিয়ে ব্যাপারে বলছেন ইন্টু আদিবহম হে আল্লাহ তুমি যদি আমার কমকে শাস্তি দাও হাকিম তাহলে আপনি অত্যন্ত পরাক্রমশালী আজিজ পরাক্রমশালী আল্লাহ হাকিম মানে সবচেয়ে বড় বিচারক অর্থাৎ যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এটা হবে আপনার গুণ আর যদি তাদেরকে শাস্তি দেন তাহলে আপনি এটা আপনার ন্যায় বিচারের সামিলাম তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন যে আল্লাহ উম্মি উম্মতি তিনি তার উম্মাদ বলে স্মরণ করলেন এবং কেঁদে ফেললেন তাহলে কাদার দলিল আমরা এখান থেকে পেলাম তো দুয়ার অন্যতম আদব হচ্ছে যে দোয়াতে আল্লাহর ভয়ে কাঁদা কারণ আমি আপনি জানি না কি আমল করেছি এই আমল দিয়ে কি মহান রব আলিনের কাছে আমার আপনার মুক্তির উপায় আছে হয়তোবা আল্লাহ মুক্তি দিতেও পারেন এবং আল্লাহ না করুন হয়তো বা তার কাছে আমার আপনার আমল যথেষ্ট নাও হতে পারে এজন্য জন্য জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়ার মাঝে কাঁদতে হবে এরপরে চোদ্দ নম্বর শিষ্টাচার হচ্ছে আল্লাহর কাছে পেশ করা আল্লাহ আমার এই জিনিস নেই আমাকে দাও আল্লাহ আমি গুনা করে ফেলেছি তুমি যদি আমাকে মাফ না করো কে করবে এরকম অভিযোগ আল্লাহর কাছে পেশ করা এবং আমার আপনার দারিদ্রতা আল্লাহর কাছে পেশ করা এটা হচ্ছে চোদ্দ নম্বর আদাব পনেরো নম্বর হচ্ছে আমি আপনি যখন অন্যের জন্য দোয়া করতে হবে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও আহম এবং তোমাদের পরিবারকে বাঁচাও নাগুন থেকে তাহলে প্রথমত কার কথা বলা হয়েছে নিজের কথা বলা হয়েছে জন্য প্রথমে আমি আপনি নিজের জন্য দোয়া করবো এরপরে অন্যের জন্য দোয়া করব। এটা হচ্ছে পনেরো নম্বর আদব ষোলো নম্বর আল্লাহ গিয়ে সীমালঙ্ঘন করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না এমন জিনিস চাচ্ছি যেটা হয়তো দরকার নাই বলার যেমনটি আনি উমা মাতা আব্দাল আবু রানু থেকে বর্ণিত আমি যখন জান্নাতে যখন যাবো তখন তার ডান পাশের যে কাস্তর আবিয়া সাদা যে ইয়াটা আছে প্রসাদ আছে সেই প্রাসাদটা তোমার কাছে চাচ্ছে তো উদ্দেশ্য দরকার আমার আপনার জান্নার চাওয়া কিন্তু দান দিকের বাম দিকের এগুলো হচ্ছে বেশি বাড়াবাড়ি ঠিক আছে তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহাম কেননা আমি রসুল করিম সাল্লাম কে বলতে শুনেছি এই উম্মের মাঝে এমন কিছু ব্যক্তি এমন কিছু জাতি আসবে এমন কিছু দল আসবে যারা সীমালঙ্গন করবে বাড়াবাড়ি করবে অর্জনের ক্ষেত্রে ক্ষেত্রে। এবং এরপরে স্বপ্ন নম্বর শিষ্টাচার হচ্ছে আত্মা তোয়ার আদুলিম যদি আমি আপনি কোনো গুণা করে থাকি সেখান থেকে তৌবা করতে হবে আর যদি কোনো ব্যক্তির উপরে আমি জুলুম করে থাকি কোনো পাপ হইতে আমি মাপ আল্লাহ ব্যক্তির কাছে আল্লাহর ক্ষমা চাওয়ার আগে তাকে তার মাল ফিরিয়ে দিতে হবে রদুল মাদ যে জুলুম করে যে সম্পদ আমি আপনি নিয়ে নিয়েছি সেই জিনিস তাকে ব্যাগ দিতে হবে আঠারো নাম্বার হলো নিজের সাথে সাথে তার পিতা জন্য দোয়া করবে এবং অন্যান্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন প্রার্থনা না করে আর প্রার্থনা অন্য কাছে যদি করা হয় তাহলে সেটা সেটা কেন অন্তর্ভুক্ত হবে বলা হচ্ছে রসুল করিম সাল্লাম বলছেন যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে আর যখন সহযোগিতা বা সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছেই সাহায্য কামনা করবে বিশ নম্বর হজুরুল কাল আমার আপনার দোয়াতে মন থাকতে হবে এমন না যে আমি আপনি দোয়া করছি কিন্তু কি চাচ্ছি নিজেরই হয়তো খেয়াল নেই আমার ডাকে সাড়া দিবেন এবং জেনে রাখু নিশ্চয় আল্লাহ যে অন্তর গাফেল অবস্থায় তার দুয়াতে দোয়া করার মধ্যে গুরুত্ব না থাকে এমন অবস্থায় দোয়া করে ওই দোয়া আল্লাহ ছাড়া দেন না ওই দোয়াল্লা তালা গ্রহণ করেন না একুশ নম্বর হচ্ছে ইসতে এমন কিছু দোয়া করতে হবে যে দোয়াগুলো অল্প কথা কিন্তু ব্যাপক অর্থ বহন করে যেমন কোরআনুল ক্যারিম বলা হয়েছে রব্বানা কল্যাণ দান করো আর যাহ নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও তো এই ছোট্ট তিনটি শব্দ যে দুনিয়াতে ভালো দাও পরকালে ভালো দাও এবং জাহান নামের অগ্নি থেকে বাঁচাও যদি তিনটা দোয়াই কবুল হয়ে যায় আমাদের তার কি লাগবে এজন্য বলা হয়েছে যে এমন কিছু দোয়া আমাদেরকে করতে হবে যেগুলো হয়তো স্বল্প মোস্তাহাব এভাবে দোয়া করাটা ভালো উত্তম আপনি আপনার ভাষায়ও দোয়া করতে পারেন আল্লাহর কাছে কিন্তু ব্যাপক খালি দোয়া বলে যাচ্ছে একবার বলছে এটা একবার বলছে এটা এরকম না করে যেগুলো হচ্ছে স্বল্প কথায় ব্যাপক অর্থবোধক দোয়া আছে এগুলো মাধ্যমে দোয়া করাটা ভালো তারপর বাইশ নাম্বার শিষ্টাচার বলা হচ্ছে আমি আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে রহমত চাচ্ছি তো রহমান রহিম নামটা তখন সেট করতে হবে যেটা গত সপ্তাহে হয়তো আলোচনায় এসেছিল আমার যে ইয়া রহমান রাহামনি হে দয়ালু আমাকে দয়া করো এমনটি আর কি তো বলবো তাহলে শেষের অংশে বলা হলো যে আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনি রহমাত দান করুন ইন্দ যেহেতু দান করার কথা বলা হয়েছে সেহেতু শেষে বলা হচ্ছে এভাবে আমাদেরকে দোয়া করতে হবে শেষ শিষ্টাচার এবং শেষ আদব হচ্ছে আমি আপনি দোয়া করার আগে কিছু ভালো কাজ করা যেরকম নামাজ নামাজ পরে দোয়া করলাম অথবা জাকাত আদা করলাম এর পরে দোয়া করলাম যে তোমার নির্ধারিত জাকাত আদা করলাম তুমি রাখো তুমি আমাকে জান্নাতবাসী করো জাহান নাম থেকে মুক্তি দাও এভাবে দোয়া করতে পারি এরপরে যে বিষয়টি এ গেল আমাদের মোট পেস্টি দোয়ার আদব বা শিষ্টাচার এভাবে আমাদেরকে দোয়া করতে হবে এরপরে বেশ কিছু সময় এবং পরিস্থিতি আছে যে সকল সময় এবং পরিস্থিতিতে মোহান রব্বুল আলিন আমাদের দোয়াগুলো বেশি বেশি কবুল করে থাকেন সে সকল সময় দোয়া করলে দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা করব প্রথম নাম্বার হচ্ছে লেহ লুল কাদেশ সকল সময়ে দোয়া কবুল হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে বা কাদরের রজনী যেটি রমজান মাসের শেষ দশকে বিশেষ করে শেষ বিজোড় পাঁচ দিনে এরপরে বিশেষভাবে সাতাশে পাওয়ার আশা করা যায় সেই দোয়া বেশি বেশি কবুল হয় আয়সার্লাহ আনহা তিনি বলছেন যে আমি বললাম হে রসুল সাল্লাই্লাম মা আকুল আপনি কি ভেবে দেখেছেন যে আমি যদি জানতে পারি যে কোন রাত্রিটি লাইলাতুল কদর আমি ওই রাত্রে কি বলে দোয়া করব আমি লাইলাত তিনি শিখিয়ে দিলেন তো এখানে যেটা আমাদের জানার বিষয় যে লাইলাতুল কদরের দোয়া কবুল হয় দুই সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম কারণ আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন তাদের উচিত তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আমি আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবো সাথে সাথে পিতামাতারও মাতারও খোঁজ নিতে হবে দশ মিনিট যদি ফ্যামিলির সাথে কথা বলি পিতা মাতারও খোঁজ নিতে হবে তাদেরকে ভরণ পোষণের ব্যাপারে তারা যখন বিরুদ্ধ হয়ে যান তখন তাদের অবস্থা করুণ হয়ে যায় হ্যাঁ তারা ইনকাম করতে পারেন না দেখা যায় যে খাবার দাবারের সমস্যা হয় তো যারা আপনারা এখানে এসেছেন তারপরে আপনাদেরকে জানাচ্ছি কারণ বলছেন আহলিয়ামান বা ইয়ামান বাসী বাসী কিছু লোকের সাথে সহযোগী লোকের সাথে মিন মুরাদ সুম্মা মিন হচ্ছে একটা কবিলা প্রথমত তারা মুরাদ কবিলার পরে তারা হচ্ছে কারণ কবিলার কান আবি তার ধবল ছিল তার শরীরে সাদা সাদা হয়ে গেছিল গেছে লাহুয়ালিদা তুন হুয়া বিহা বা তার একটা তার মা আছে তার মা আছে বিহা হুয়া বিহা বা সে তার সাথে সদাচারণ করে ভালো ব্যবহার কোন কসম করে তাহলে আমরা অনেক সময় কসম করে ফেলি দেখা যায় যে মাসাল আপনার বিপরীতে চলে গেছে তখন হয়তো কাফবারা দিতে হয় কিন্তু কসমকে আল্লাহ তালা সময় পুরা করেছেন যদি তুমি পারো তাহলে তাহলে তুমি সেটা তার দ্বারা করিয়ে নাও তাকে বলো তোমার জন্য যেন সে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে এই ব্যক্তির ওয়াইস বিন আহমের গুণ হলো কি সে তার মাতার সাথে সে তার মার সাথে ভালো ব্যবহার করে আর এজন্য আল্লাহ তার কসম পূরণ করেন আর অমর আনহুর মত ব্যক্তিকে বলছেন যদি পারো তাহলে তার দ্বারা তাহলে যাদের মা বাবা রয়েছেন তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন তিন নম্বর হচ্ছে দুবুরা সাল ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে থাকেন আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসলে করিম সালাম কি সবচেয়ে বেশি শুনে থাকেন কবুল করে থাকেন কালা তিনি বললেন শেষ রাত্রে তেল এবং নামাজের শেষে চার নাম্বার যে সকল সময়ে বা যে সকল অবস্থায় দোয়া কবুলের আশা করা যায় চার নাম্বার হলো আল বাদাল এক ফরজ নামাজের পরে বেশি বেশি নফল নামাজ আদা করা বেশি বেশি যদি নফল নামাজ আদা করা যায় তাহলে নফল নামাজের পরে যদি আমি আপনি দোয়া করি তাহলে এই নফল নামাজের মাধ্যমে এই দুয়ার কবুলের আশা করা যায় লম্বা হাদিস আছে তার তো এটা আমার বলার একটু সময় হচ্ছে না পরবর্তী যাচ্ছি তো পাঁচ ইয়া হচ্ছে দোয়া কবলের সময় যেটা হচ্ছে আদোয়া আদাহুদ আখিরাম শেষ তশাহুদে বসে শেষ বৈঠকে বসে সালাম ফেরানোর পূর্বে দোয়া করা এই সময় দোয়া বেশি কবুল হয় তা في হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুমুত তাশাহহুদা ফিল সালাহ নামাজে তাশাহুদ তাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজের যে তাশাহুদ পড়তে হবে এটা তিনি শিক্ষা দিয়েছেন সুম্মা এই তাসুদ পড়ার পরে দরুদ পড়ার পরে মাসা পড়ার পরে তার যে সকল দোয়াগুলো ভালো লাগে সে দোয়াগুলো সেজন্য পাঠ করে ছয় নাম্বার হচ্ছে যে সকল সময়ে দোয়া কবুলের আশা বেশি বাইনাল আজানি ওয়ালা আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুআউ লা ইউরাদ্দু বাইনাল আদানি ওয়াল ইকামা আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় সেটা ফрииয়ে দেওয়া হয় না 7 নম্বর হচ্ছে জাউফুল লাইলিল আখির রাতের শেষ ভাগে যেটা একটু আগে বলা হয়েছে 8 হচ্ছে আদ দুআউ ইনদা সিয়াহিদ ঠিক আমাদের বেশি প্রযোজ্য যখন মুরব দাকে তখন যদি কেউ দোয়া করে তাহলে তখন তোমরা আল্লাহ ফজিলত এবং অনুগ্রহ তালাশ করো বা চাও আল্লাহর কাছে কেননা এই দিক তখন কি করেছে একটা ফেরিস্তা দেখেছেন তখন কেননা ওই গাধা কি করে শয়তান দেখেছে অতএব শয়তান হয়তো কাছেই চলে আসতে পারে এজন্য শয়তান থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে এরপরে নয় নাম্বার হচ্ছে তিনি বলিম সাল্লাম বলেছেন দুই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নিদা আর কঠিন বিপদের মুহূর্তে যখন একজন আরেকজনের সাথে চাপা চাপে ঘেসে লেগে যায় অর্থাৎ যখন বিপদ আসে দেখবেন খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তখন সবাই এক জায়গায় হয়ে যায় এমত অবস্থায় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন দশ নম্বর যখন নামাজ দাঁড়ায় তখন আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে দুই সময় সাল্লাহাদামত দেওয়া হয় এবং কোন জেহাদের ময়দানে থাকে জেহাদের ময়দানে যুদ্ধের সারিতে যখন থাকে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ কবুল করে থাকেন এগারো নম্বর হচ্ছে কিছু অংশে একটা সময় রয়েছে যে সময় আল্লাহ তালা দু কবুল করে থাকেন যে ওই সময়ে যখন কোনো মুসলিম বান্দা দুনিয়া আখেরা দুনিয়া এবং আখেরাতের কোন ভালো জিনিস সে আল্লাহর কাছে তখন আল্লাহ তালা তাকে এই জিনিসটা কি করেন দিয়ে থাকেন ও কুলায় রেতেন আর এই সময়টা প্রত্যেক রাত্রিতেই আসে একটা সময় আছে সে সময়টা কোন সময় এটা কিন্তু বলা হচ্ছে না কিন্তু প্রত্যেক রাত্রে একটা সময় আছে যে সময় যদি কোনো বান্দা আল্লার কাছে কিছু চাই দুনিয়া এবং আখ রাতের কল্যাণকর কোনো বিষয় তাহলে সে মোহনবুল্লাহ আলমিন তাকে সেটা দিয়ে থাকেন তো এই আমাদের উচিত যদি আমরা কোনো সময় শেষ রাত্রি জাগ পাই তাহলে আর যদি আর দিনের একটা সময় এটা আগেরটা বলা হলো যে প্রত্যেক রাত্রি একটা সময় এখানে বলা হচ্ছে জুমার দিনের একটা সময় এবং সে সময়টা বিশেষত আসরের পরে বলা হয়েছে এরপরে তেরো নম্বর হচ্ছে তারপরে চোদ্দ নম্বর হচ্ছে আল্লাহ তালা কবুল করেন পনেরো নম্বর রাত্রে যখন আমি আপনি ঘুম থেকে উঠি তখন যেহেতু তাকে মাসে খেয়ে ফেলেছিল হ্যাঁ মাসের পেটে তাকে কিছুক্ষণ থাকতে হয়েছিল এই তার নামে হয়ে গেছে সাহেবুল হুত এক জায়গায় বলা হয়েছে মাসওয়ালা আরেক জায়গায় বলা হয়েছে রিন নুন নুন বলা হয়েছে এতে। সেই দোয়া যদি করা হয় তাহলে আল্লাহ কবুল করবেন এটা আশা করা যায় সতেরো নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তখনকার দোয়া যেমনটি বলা হয়েছে যে আবু সালমার ইন্তেকাল করলেন তখন রসুল করিম সাল্লাম তার কাছে আসলেন অর্থাৎ তার চোখগুলো খোলা ছিল তখন রসুল করিম সাল্লাম চোখগুলো বন্ধ করে দিলেন যখন রুহটা বের হয়ে চলে যায় তখন চোখ তার কি করে অনুসরণ করে যেদিকে চলে যায় দিকে তাকিয়ে থাকে যখন বললেন তখন তারা বুঝতে পারলেন তিনি ইন্তকাল করেছেন ফাকাল তখন তিনি বললেন তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে ভালো ছাড়া মন্দ বলিও না অর্থাৎ আমিন বলে থাকেন এই জন্য রসুল কালীম সাল আলিয়া এর অপর হাদিসে এসেছে তিনি একদিন বসেছিলেন সাহাবারাও বসেছিলেন একটা লাশ সামনে দিয়ে গেল তখন সাহাবারা বললেন যে এই লোকটা খুব ভালো ছিল তিনি বললেন ওয়াজাবাদ এরপর আরেকটা লাল গেল সবাই বললো যে লোকটা খুব খারাপ ছিল তিনি বললেন ওয়াজাবাদ তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে প্রথমটার ব্যাপারে তোমরা যখন তার সুনাম গিয়েছ তখন জান্নাত তার জন্য অজেব হয়ে গেছে আর দ্বিতীয়বার যে ব্যক্তি গেল তার দুর্নাম করেছে তোমরা এই জন্য কি হয়েছে জাহান্নাম অজেব হয়ে গেছে তো এই জন্য খারাপ কিছু বলতে নেই তার হিসা সে তো পাবেই তার দুর্নাম করে আমার আপনার কোন লাভ নেই এজন্য মৃত ব্যক্তির কোন সময় দুর্নাম করা ঠিক নয় এরপর আঠারো নাম্বার হচ্ছে তখন যদি এরকম দোয়া করি আল্লাহ আকবর কবির তো এই দোয়ার মাধ্যমে কোন এক ব্যক্তি সাহাবাদের মধ্যে শুরু করলেন তার নামাজ আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে তো এখান থেকে বুঝতে পারলাম যে এই দোয়া আমরা করতে পারি দোয়া ইস্তেফতার সময় বা যখন নামাজ শুরু করব তখন তারপরে যেটা উনিশ নম্বর হচ্ছে ইন্দা ফাতে হাদিহি যখন আমরা নামাজে সুরা ফাতেহা পড়ি তখনও দুয়া কবুলের আশা করা যায় এখানে লম্বা একটা হাদিস আসছে সেই হাদিসটা আর উল্লেখ করছি না তো এখানে যেহেতু আমরা পড়ছি হিদিন সরাত আল মুস্তাকিম সরাত দোয়া কবলে আশা করা যায় তারপর বলা হচ্ছে ইন্দত্ত আমিন ইফিসঈদা ওয়ফাকাত আমিন আল যখন নামাজে আমরা আমিন বলে থাকি তখন যদি ওই আমিন ফিরেস্তাদের আমিন বলার সাথে মিলে যায় তখন দোয়া কবুলের আশা করা যায় এরপর হচ্ছে বাদ সলাত ইফি তদ আখির তার দোয়া করে থাকি তাহলে এই দোয়া মহবুল আলমিনের কাছে কবুলের আশা করা যায় ইনশাআল্লাহ এরপরে বাদাল ওজু ওজু করার পরে যদি কোন মুসলিম ব্যক্তি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুরের আশা করা যায় তারপরে হচ্ছে ও ফি হাজ যারা হাজি হজ করে থাকেন আরাফার দিবসে যদি তারা দোয়া করেন তাহলে ওই দোয়াটা কবুরের বিশেষ আশা করা যায় এবং বেশ গুরুত্ব রয়েছে সেই দিনের দোয়াই হাদিসে এসেছে আন عن جده أن النبي صلى الله عليه وسلم قال خير الدعاء دعاو يوم عرفا شبكي بولو ابن عطم دعاو لكم دين الدعاء عرفا دي بوشير دعاء وخير ما قلتو أنا والنبيون من قبله آر عرفا دي بوشي عمي ابن عمر پورو جاتو نوبرا چوليك چنتا در مد شبائي جي দুয়াটা পড়েছেন তার মধ্যে সর্বোত্তম দোয়া হলো জহরের পূর্বে যখন সূর্য ঢোলে যায় এই সময়টাই দোয়া কবুলের আশা করা যায় এরপরে হচ্ছে ফি শাহরি রমজান রমজান মাস দোয়া কবুলের মাস এরপর ইন্দা ইস্তেমাইল মুসলিম যখন মুসলমান গন যেরকম আমরা এখন মজলিসের জিকিরে বসে আছি এই মজলিসের জেকের শুধু হা হু করে চিল্লা চিল্লি না বরং যেখানে আল্লাহ আল্লাহ রসুলের ও হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জেকের হয় স্মরণ হয় তাদের আলোচনা করা হয় সেগুলি হচ্ছে বা মজলিস আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তারপরে শেষ যেটা হচ্ছে আদা উফি আসির হিজা মাসের প্রথম যে দশ দিন আছে এই দশ দিনে দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন তো গেল আমাদের ওই সকল অবস্থা এবং সময় এবং পরিস্থিতি যে সকল সময় আল্লাহ কি করেন দোয়া কবুল করে থাকেন বিশেষভাবে এরপরে অনেকে দোয়া করে থাকি হ্যাঁ ভালো দোয়া করে থাকি ভাই আমার জন্য দোয়া করিয়ে আরেকজন বলে তুই ধ্বংস হয় ইত্যাদি ভালো দোয়াও কেউ করি আবার কেউ খারাপ দোয়া করে থাকি তো এখন কার দোয়া কার জন্য বেশি কবুল হয় বা কোন অবস্থায় কার দোয়া কার জন্য লাগে এই পর্যায়ে আমাদের কিছু আলোচনা আছে তো প্রথম নাম্বার হচ্ছে মুসলিম মুসলিম যদি তার অপর ভাইয়ের অনুপস্থিত তার জন্য দোয়া করে থাকে তাহলে এই দোয়া আল্লাহ করেন এর জন্য প্রমাণ রয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য বলতে পারছি না দুই নাম্বার দাওয়াতুল মজলুম মজলুম ব্যক্তির দোয় আল্লাহ তালা কবুল করে থাকেন এরপর তিন নম্বর হচ্ছে দাওয়াতিহি পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করেন পক্ষে অথবা তার বিপক্ষে অর্থাৎ বদ দোয়া যদি করেন তাও কবুল হয় ভালো দোয়া করলেও কবুল হয় এজন্য যারা পিতা আছেন তারা সাবধান ছেলে সন্তানের জন্য কোনো সময় খারাপ দোয়া করবেন না কারণ আপনার দোয়া যদি লেগে যায় আপনার সন্তানের ক্ষতি হবে পরবর্তীতে আপনি আমি আফসোস করবো হ্যাঁ আমি আপনি আল্লা করু খারাপ হয়ে যায় চার নাম্বার হচ্ছে রোজাতার ব্যক্তি যখন ইফতার নিয়ে সামনে বসে থাকে ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এবং ইমাম যদি হয় ন্যায় পায়ণ যদি ইমাম হন তার দোয়া কবুল করে থাকেন আর একটু আগে যেটা বলা হয়েছে দা আবুম মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন ছয় নম্বর হল দা আবুল ইস সৎ সন্তানের দোয়া যেটা আমরা জানি মানুষ যখন ইন্তেকাল করে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমলে তার মধ্যে একটা হচ্ছে পৌঁছে থাকে এরপর সাত নম্বর হল দাওয়াতুল মুজর যে ব্যক্তি কঠিন অবস্থায় পড়ে গেছে এই কঠিন অবস্থায় যদি সে কোন পীর না ডেকে অন্য মানুষকে না ডেকে যদি আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ কবুল করেন যে ব্যক্তি পবিত্রি যাপন করে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন অর্থাৎ শেষ রাত্রে উঠে যদি এই ব্যক্তি আবার যেহেতু অজু গোসল ইয়ার কারণে ঘুমের কারণে ভেঙে গেছে আবার যদি শেষ রাত্রে উঠে অজু করে আবার নামাজে দাঁড়িয়ে মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হবে দশ নম্বর যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় ওই ব্যক্তির দোয়া কবুলের আশা বেশি দাওয়াত যদি তার পিতামাতার জন্য দোয়া করে তবে সেটা আল্লাহ কবুল করবেন জান্নাতে উঁচু করে থাকেন দ্বিতীয় তলায় ছিল তৃতীয় তলায় তাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ একটা ইস্তর তার বৃদ্ধি করে দিয়েছেন ফায়াকুল তখন ওই বান্দা বলেন এই যে আমাকে মর্যাদাটা বের করে বাড়িয়ে দিলে আমার যে তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে এর মাধ্যমে তোমার আমি এই মর্যাদাটা মর্যাদা করে দিলাম সব তাই পিতামাতা যাদের নেই বা আছে তাদের জন্য আমরা কি করব। দোয়া করব আল্লাহ আমাদেরকে পিতা মাতাকে না ভোলা তৌফিক দান করুন এবং বেশি যোগ করে তাদের জন্য দোয়া করতে তৌফিক দান করুন আল্লাহ বারো নম্বর হচ্ছে যে ব্যক্তি উমরা করে অথবা হজ করেন অথবা যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেন সে ব্যক্তিদের দোয়া আল্লাহ তালা বা যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেন আবার ফিরে আসেন আবার যান ওই ব্যক্তির দোয় আল্লাহ তালা কি করেন কবুল করে থাকেন কবুল করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তো এগেল আমাদের ওই সকল লোকদের বর্ণনা যাদের দোয়া আল্লাহ তালা কি করেন কবুল করে থাকেন তো এরপরে আমরা যেটা কথা দিয়েছিলাম যে কিছু ঘটনা আমরা উল্লেখ করব যেই ঘটনাগুলিতে মহান রব্বুল্লা আলমিন সরাসরি দোয়া বা ডাকে মানুষের ডাকে বা প্রার্থনাতে সরাসরি সাড়া দিয়েছেন তার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব ইনসা তো প্রথম যেটা হচ্ছে মার জন্য এই ঘটনায় বলা হচ্ছে যে আবুহুরের রদিয়াল্লাহ আনহুর মা ইসলাম গ্রহণ করেননি আবুহুরের সব সময় তাকে ইসলামের পথে আহ্বান করেন আর তিনি এর থেকে আরো দূরে দূরে সরে থাকেন তো একদিন এমন হলো যে ইসলামের পথে ডাকলেন আহ্বান করলেন তখন সাল্লা আলিয়া এর ব্যাপারে সে খুব একটা বড় কথা বলে ফেললো যাতে আবুহার রাজিয়াল্লাহ আহ অত্যন্ত কষ্ট পেলেন কি হল আবুহ রাজিয়াল্লাহ আনু অত্যন্ত কষ্ট পেলেন कष्ट पवार रसुलसूल करीम सलमेरा तुम काद की, का की, का की कारण तुम्हारे أفتر عن دعوة أمي إلى الاسلام فتأب علي يعني شب شمائي عمر ماتاكي ديني إسلام البرت دعوات ديتام كنت تيني كي قلتين شب شمائي اي دعوات تكي دعوات كي وشكر قلتين وقد دعوتها اليوم عدس كي عامي تاكي كي قلام دعوات دي لام فأسمعتني في كما أكره تخمتني আমাকে আপনার ব্যাপারে এমন কথা শুনিয়েছেন যেটা আমি ভালো মনে করি না অপছন্দ করি কালা করিছন্দ করিম সাল্লাম আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মার অন্তর যেন আল্লাহ ইসলামের দিকে ফিরিয়ে দেন্লাহ আল্লাহ রসুল্লাম আবুহার মার ইসলামের জন্য মা বলছেন যে একটু দাঁড়াও তিনি দাঁড়াতে বললে উনি দাঁড়ালেন এরপর যখন বের হয়ে আসছেন তখন তিনি দেখছেন যে উনি গোসল করে বের হয়ে আসছেন তো গোসল করে যখন বের হয়ে আসছেন আসার পরে তিনি তার কাপড় পরলেন এবং বললেন উনি বাড়ি আস্তে আস্তে দেখছেন কি মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন সোহান আল্লাহ তো রসুলের কারিম সাল্লামের দোয়া এখানে সরাসরি কবুল হয়েছে এরপর উনি ফিরে আসছেন আবার কাঁদছেন তো এর আগে উনি কষ্টে কাঁদছিলেন এবার খুশিতে কাটছেন যে দিন ধরে চেষ্টা করেছিলাম মাকে দিন ইসলামের পথে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ রসুল্লাহ সেটা হয়ে গেছে তো আমার আপনার মা জাহান্ন আবু তিনিও চান না এরপর একটা ঘটনা উল্লেখ করছে এখানে এখানে বলা হচ্ছে কাল আবু মুহাম্মদ আবিদ আবু মুহম্মদ বিন আবিদ বলছেন কান আবদুল্লাহ বিন হাবিবুল আব্দুল্লাহ ছিলেন মুস্তি করতেন কবুল করতেন্লুজাহ তো এক সময় হল কি যে সমুদ্রে খুব ঝড় উঠল তুফান যে পানি আপনার তলমল করতে শুরু করলো পাক খেতে শুরু করলো তো এমত অবস্থায় ফাঁকা মা তিনি কি করলেন তিনি বললেন আল্লাহ হে আল্লাহ তুমি যদি মনে করো তুমি যদি জানো যে এই আমার এই রেহ্লাটা আমার এই সপোর্ট তোমার জন্য খালেস এবং একনি এবং তোমার জন্য বাদল এসেছে এবং এই যে কঠিন অবস্থায় সমুদ্রের উত্তাল যে শুরু হয়েছে এখান থেকে তুমি আমাদেরকে মুক্ত করো আর যেমন ভাবে তুমি আমাদেরকে তোমার আজাব দেখাচ্ছ এখন সমুদ্রের উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে তো ঠিক তেমনইভাবে এই আজাবকে দূর করে দিয়ে তোমার রহমত আমাদেরকে দেখাও তো আল্লাহ সাথে সাথে তার বিশেষ অনুগ্রহে তার বিশেষ মায়ায় এই কঠিন অবস্থা তাদের দূর করে দিলেন বলুন তাহলে আল্লাহকে যদি মানুষ ডাকে আল্লাহ অবশ্যই মানুষের ডাকে সাড়া দিবেন হ্যাঁ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ তো আর দেওয়ার নেই মানুষের কাছে যদি আপনি আমি চাই তাহলে মানুষ হয়তো আপনাকে দশ রিয়াল দিল কিন্তু এটা স্বাভাবিক দুনিয়ার সাময়িক ব্যাপার কিন্তু আমার আপনার যাবতীয় সমস্যা আমার আপনার স্রষ্টার কাছে জানাতে হবে তো এমনইভাবে আরেকটি ঘটনা উল্লেখ করছে আপনাদের সামনে এখানে আমাদের বাংলাদেশের ঘটনা এখানকার আমি কোন এক সময় বাংলাদেশে সফরে গেছিলাম কাবলার সানাওয়াত বেশ কয়েক বছর পূর্বে লিল কুরআন তাফসীর হবে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দেওয়ার জন্য ওয়ালাম মা জি'না লিল মাকানিকা আনাল হুযুরু 500000 নাসাম আর্জাকুন আমে উপস্থিত হলাম এই সবায় স্থলে দেখলাম প্রায় 5 লক্ষ লোক সুবহানাল্লাহ 5 লক্ষর মত লোক ওয়াকাদ ইসতামাউ ফি ময়দানিন আমাদের দেশে বৃষ্টির দেশ তো সবাই যখন একত্রিত হয়েছে এখন অজ শুরু হবে মাহবিল শুরু হবে ওই সময় দেখা যাচ্ছে যে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে এবং এবং বৃষ্টি প্রায় চলে আসছে এমন ভাব ফাই তর ওকে এই বৃষ্টি যদি চলে আসে এই লোকগুলো কি করে বসে থাকবে ফাঁকা মাঠে ফাকুল তুমার আয়ুকুম উনি বলছেন আমি তখন বললাম তোমাদের কি মত আসলেন তখন তারা বলল হাজার এই ব্যক্তি যথাস হালাল খাওয়ার কি করেন চেষ্টা করেন তিনি তার হাতকে আকাশের দিকে উত্তোলন করলেন ফা দা আল্লাহ তাআলা এর প্রতিনি আল্লাহকে আহবান করলেন ডাকলেন ফজালাসনা কালিলান আমরা কিছুক্ষণ বসলাম فاذا بالمطر ينتهي দেখা গেল পানি মাক আস্তে আস্তে কেটে গেল ওয়া تستমির المحاضره তু খমসা সাআতিন লিল المحاضرهন আর আমরা যখন আসা যখন আমরা এসার শেষ করলাম আর কি এসার মহাদা বা বক্তব্য শেষ হলো এসার নামাজ হলো খাওয়া দাওয়া হলো এখান থেকে আমরা প্রমাণ পাই যে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ ডাকে সাড়া দেন তো এর পর একটা সংক্ষিপ্ত ঘটনা বলছি কোন এক ব্যক্তি ছিলেন যিনি কোন এক মাদ্রাসায় মুদারেস হিসাবে নিয়োগ পেয়েছেন তো তিনি মুদারেশ হিসাবে নিয়োগ পাওয়ার পর দেখলেন এক ব্যক্তি পাশে বসে আছে ওর কাছে কেউ যায় না তো তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তির কাছে তোমরা কেন যাও না ওর নামাজ রোজা করে না বিড়ি সিগারেট খাই ওই জন্য ওর কাছে আমরা যাই না তো উনি তখন করলেন কি ওই ব্যক্তির পাশে গেলেন পাশে গেলে উনি দূরে সরে যান উনি আর একটু কাছে যান এরকম প্রতিদিনই তিনি তার পাশে বসেন এভাবে করতে করতে দেখা গেল কি তার সাথে তার সক্ষতা গড়ে উঠলো তো এক পর্যায়ে তিনি তার সাথে আলোচনা করছেন আসরের আজান হলো তিনি বললেন এর সাথে এর আগে ও তার সাথে অনেক আলাপ হয়েছে তো আসরের যখন আজান হল তিনি বললেন যে তুমি থাকো আমি একটু ইয়া করি নামাজ পড়তে যাই সে আমিও তো যেতে পারি না উনি বলছেন যে আপনি এই যে প্রতিদিন নামাজে যান পাঁচবার করি আপনার তাপ লাগে না ক্লান্ত হয়ে যান না আপনার তখন বলছে না আমি তো ক্লান্ত হয় না তখন উনিও তার সাথে অজু করলেন নামাজ পড়লেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করছেন এবং দোয়া করছেন প্রথমত নামাজের দোয়া করেছেন তিনি যে হে আল্লাহ আমি তাকে তোমার নিকট পর্যন্ত নিয়ে এসেছি অতএব তাকে করো এবং তোমার দিনের ওপর তাকে সাবেত এবং কদম এবং অটল রাখো তো এরপর তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগলো তোমাকে মমতাজ হ্যাঁ খুব ভালো লেগেছে আমাকে এবং এরকম আরাম আমি কোনোদিন পাইনি তাহলে আমার আপনার আচরণের কারণে যদি দিন থেকে সরে যায় আমি আপনি দায়ী তাই কোনো মানুষের সাথে কোনো সময় হেয় প্রতিপন ভাব নয় বরং তাকে কাছে ডেকে ইসলামের কথা বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে দান করুন আমিন শেষে উনি উল্লেখ করেছেন যে পরবর্তীতে এই ব্যক্তি সৌদি আরবের বাইরে কোনো এক জায়গাতে তিনি দায়িত্ব পেয়েছিলেন ফাজাহাবা হুনাক ওইখানে যাওয়ার পর ওয়া আলাই তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করে যে লোক নামাজ পড়তো না তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করছেন তাহলে দোয়ার বরকত ওই ব্যক্তি দোয়া করেছিলেন আল্লাহ আমি তোমার নিকট পর্যন্ত আমি এখানে তাকে নিয়ে আসতে সক্ষম হয়েছি বাকি দায়িত্ব তোমার আল্লাহ সেই দাকে সাড়া দিয়েছেন এবং ওই ব্যক্তি পরবর্তীতে ইসলামের একজন দায়ী হয়েছেন এবং তার মাধ্যমে আল্লাহ অনেক লোককে হেদায়ত দান করেছেন সংক্ষিপ্ত আর একটা ঘটনা বলে আমি শেষ করছি দশটা বেজে আসছে প্রায় তো এই ঘটনায় বলা হচ্ছে যে কোন এক ব্যক্তির চোখ চোখের অসুখ ছিল তো একটা চোখ তার ডাক্তারের কাছে গেছেন তো একটা চোখ নষ্ট অলরেডি এক চোখ নষ্ট হয়ে গেছে আর এক চোখকে তারা অপারেশন করবেন কারণ যাতে এই চোখটাও নষ্ট না হয়ে যায় এই জন্য তো ডাক্তার বললেন আল্লাহ ছাড়া এই অসুখ আর ভালো করতে পারবে না মনে হয় তোমার চোখ থাকে কিনা সেটাও গিয়ে কাছে কি খুব কান্নাকাটি করলেন যে হ্যাঁ আল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও ইত্যাদি তার অভিযোগ তার শাকুয়া তিনি পেশ করলেন আল্লাহর কাছে এর পরের দিন যখন ডাক্তারের কাছে এসেছেন তখন ডাক্তার জিজ্ঞাসা করছেন যে তুমি কি করেছে তোমার চোখে কি ব্যবহার করেছো কি ওষুধ দিয়েছো তুমি তখন বলছো আমি তো কিছু করি নাই আমি করা বলতে আমি আল্লাহর কাছে একটু চেয়েছি তো বলছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তোমার চোখ ভালো হয়ে গেছে তো এভাবে যদি আমরা আজকেও আল্লাহ রবুল্লা আলমিনকে ডাকি তাহলে তিনি আমাদের ডাকে ইনশাআল্লাহ সাড়া দিবেন তাই আসুন আমরা মোহনকে ভুলে না গিয়ে আমাদের বিপদে আপদে সর্বাবস্থায় মোহনবুল্লাভ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলে আসলাম বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন সময় বিভিন্ন আদবে মহান রব আলমিনকে ডাকতে হবে যদি আদব ঠিক থাকে এবং নিয়ম ঠিক থাকে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দিবেন কারণ আল্লাহ তালা ডাকে সারা দেওয়ার জন্য এই সপ্তম আকাশে কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে ছাড়া দিবো ফিরোনা আগু ফিরা কেবে কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তার খাজানা তার যে ভান্ডার আছে সেটা যদি আজীবন ধরে দুনিযা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আরোদিন আলমিনের নিকটে তাই আসুন আমরা আমাদের ভোরের জন্য প্রথমত মহান রব্লা আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের গুণাগুলিকে ক্ষমা করে দিন বলুন সাথে সাথে আপনাদেরকে আহ্বান করছি যে আমরা যে বিষয়গুলো এখানে শিখছি এই শিখার মাধ্যমে প্রত্যেকে কিন্তু একজন করে দায়িত্বশীল হয়ে যাচ্ছি এখানে আমি আপনি যখন শুনলাম এই শোনাটাকে আমার আপনার প্রথমত নিজের জীবনে পরবর্তীতে নিজের ফ্যামিলিতে তারপরে আস্তে আস্তে আত্মীয় স্বজন এরপর গ্রামবাসী এরপর আস্তে আস্তে আরও আমার আপনার এরিয়া পরিধি বড় হতে থাকবে এ সকল লোকদের কাছে আমার আপনার এ দাওয়াত আমার আপনার এই দায়িত্বকে পৌঁছে দিতে হবে আল্লাহ আমরা দুই দিন ধরে আলোচনা করেছি এই আলোচনা গুলোকে তুমি কবুল করে নাও আমিন হিয়া আল্লাহ আমাদেরকে তুমি খারাপ কাজ থেকে বিরত রাখো আল্লাহ আমিন কারো কি প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে এক মুষ্টি দাড়ি রাখা কি জায়েজ যদি আছে জানাবেন তোমরা দাড়িকে মাফ করে দাও এই মাফ করে দেওয়ার অর্থ বলা হয়েছে যে দাড়িতে আর কোনো কিছু লাগানো যাবে না এটাই হচ্ছে বিশুদ্ধ মত এবং দাড়ি কাটা হারাম এই মর্মে বড় আলেমরা ফতুয়া দিয়েছেন আর যে একটা আসছে যে এক মুষ্টির উপরে কাটা যায় সেটা ওই হাদিসের তুলনায় খাটে না ঠিক আছে একটা হাদিস পাওয়া যায় তবে হাদিসটার দরজা ওই হাদিস থেকে অনেক কম সম্ভবত জৈব হতে পারে সে ব্যাপারে সঠিক জানা নেই আমার তবে যেটা বিশুদ্ধ সেটা হচ্ছে কি যে দাড়ি ছেড়ে দিতে হবে সম্পূর্ণ এরপর স্বর্ণ আটভরি থাকলে কতটুকু জাকাত দিতে হবে ঠিক আছে তো এখানে যেটা নিস পরিমাণ আছে পঁচাশি গ্রাম যেটা এখন এখনকার আমাদের এখানকার হিসাব পঁচাশি গ্রাম যখন হবে তখন আমার আপনার স্বর্ণের উপর জাকাত খরচ হবে শতকরা আড়াই টাকা হারে এর উপর আপনি দাম লাগাবেন যে অনুযায়ী পড়ে আপনি জাকাত আদায় করবেন পুরুষ নামাজ পড়তে শুধু কমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকলে নামাজ হবে না সমস্ত শৈল ঢাকতে হবে যদি কারো কাপড় না থাকে তাহলে সে অতটুকু পরে নামাজ পড়ে নেবে তার নামাজ হয়ে যাবে যদি কাপড় থাকে তাহলে তাকে অবশ্যই শরীর ঢাকতে হবে যদি কাপড় না থাকে তাহলে আপনার যদি কিছু না থাকে এমন লোক মনে হয় আলহামদুলিল্লাহ বর্তমান দুনিয়ায় নাই হ্যাঁ শেখ নাসির উদ্দিন আলবানি কোন দেশের অধিবাসী ছিলেন আলবেনিয়া আলবানিয়া বা আলবেনিয়া যেটা বলা হয় ঠিক আছে যেটা বলা হয় যে ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ আমি ওইটা আপনাকে বলছি পরে ঠিক আছে ওটা দেখে বলতে হবে শব্দ অর্থটা আমার জানা নেই जियारत मजार बेहतु शब्द टी बेक आड्डा खाना बेदात आड्डा खाना अतए मजार व्यवहार ना कि আচ্ছা তাহলে আমরা এখানে আজকে শেষ করছি আল্লাহ আমরা আবারও ক্ষমা চাচ্ছি আল্লাহ করো আল্লাহ এবং যা বলেছি তা থেকে আমাদের আল্লাহ আসসালামাইকুম আহমতুল